a doctor William Campbell's book Your brother has asked a very complicated question the answer is very clear major minor religion fraud prohibited ask me a direct question I'll be too willing to give you a reply is milk better on if this was not done life on the earth will cease to exist then could you please prove it authentically the virginity doesn't exist if cdc baat hai, smoking is prohibited that's final i hope i have answered properly it's illogical and unsigned that does not mean quran is wrong it is really more to me So हमजुबिल्लाजीम बिस्मिल्लाम दया मौर आल्लर नामे शुरू कर डर उम कैम्बल डर जाकिर नायक डिस डर जमाल बदाउ डुएएल नामान मिस्टर सैम सामून सम्मानित अतिथिबृंद प्रिय भाई बनेरा असलम वरहमतुल्लाबरक अल्लाहर शांति रहमत अपन सवार ऊपर वर्षित हक आयोजक तरफे इसलामिक सर्कल अफ नर्थ अमेरिकार पक्षी सैयद सबिल आहमेद अपन सबा के अनुष्ठान स्वागत जानक आधुनिक विज्ञान आलोक कुरान बल আমরা ডক্টর ক্যাম্বেল এবং ডক্টর জাকির নায়েকের মধ্যে এই বিতর্কের আয়োজন করেছি যাতে আমরা এই দুই ধর্মের অনুসারীরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারি যাতে আমাদের মধ্যে বন্ধুত্বটা আরো জোরালো হয় আজকের এই অনুষ্ঠানে দুইজন মডারেটর থাকবেন ডক্টর মোহাম্মদ নায়েক প্রতিনিধিত্ব করবেন ডক্টর জাকির নায়েককে আর ডক্টর স্যামুয়েল নোমান প্রতিনিধিত্ব করবেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে আমার দায়িত্ব হলো আজকের অনুষ্ঠানটার সুষ্ঠু ও সুন্দর পরিচালনা করা সেই জন্যে আমি সম্মানিত বক্তা আর উপস্থিত দর্শকদের এই অনুষ্ঠানের নিয়মকানুন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এখন আমি ডক্টর স্যামুয়েল নামানকে অনুরোধ করছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সম্পর্কে কিছু বলার জন্য আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাই সাবিল আহমেদ আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত এবং প্রথমেই আমি এখানে উপস্থিত সকল খ্রিস্টান ভাই বোনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকাকে এবং এখানকার স্থানীয় লোকজনদেরও আমাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা দারুণ কাজ করেছেন সবাই পরিশ্রম করেছেন আপনাদের প্রচেষ্টাতেই আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ডক্টর উইলিয়াম ক্যামবেল এক সময় ওয়াই হোল ক্লিভল্যান্ডে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে কাজ করেছেন তিনি মরক্কোতে ২০ বছর প্র্যাকটিস করেন সেখানেই আরবি শেখেন টিউনিশিয়ায় সাত বছর প্র্যাকটিসের পর ডক্টর মরিশ বুকাইলিকে উত্তর দিতে গিয়ে এই বইটা লেখেন তিনি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ইঞ্জিল বা গসপেলের কথাগুলো সবার কাছে ব্যাখ্যা দিতে চান চুয়াত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত ডক্টর ক্যাম্বেল দশজন নাতিনাতনির গর্বিত দাদা আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত আপনাদের ধন্যবাদ ইসলামিক রিচার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নায়েক এবং ড জাকির এইখানে আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পেরে ধন্য আজকের অনুষ্ঠানে আসতে পেরে আমরা সত্যিই খুবই আনন্দিত আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক বিখ্যাত বিশেষজ্ঞ ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ডক্টর জামাল বাদাও ডক্টর মেজা আকাস এছাড়াও আছেন আমার অনেক দিনের পরিচিত সহকর্মী ডক্টর সামুল নামান আমি ব্রাদার স্যামিউল এবং আমার তরফ থেকে আপনাদেরকে এই অনুষ্ঠানের নিয়মটা সঠিকভাবে বলে দিই আমাদের দুজন বক্তার সম্মতিতে আমরা এই অনুষ্ঠানের যে ফর্মেটটা ঠিক করেছি সেটা হলো ডক্টর উইলিয়াম ক্যাম্পেল প্রথমে দর্শকদের উদ্দেশ্যে পঞ্চান্ন মিনিট ধরে কথা বলবেন যার টপিক হবে আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন বাইবেল তারপর ডক্টর জাকির নায়ক ওপাশে বসে একই টপিকের ওপর দর্শকের উদ্দেশ্যে পঞ্চান্ন মিনিট ধরে কথা বলবেন এরপর ডক্টর উইলিয়াম ক্যাম্পেল কথা বলবেন ডক্টর জাকির নায়কের কথার উত্তরে তিনি পঁচিশ মিনিট ধরে কথা বলবেন এরপর ডক্টর ক্যাম্পেলের কথার উত্তরে ডক্টর জাকিরও দর্শকদের উদ্দেশ্যে পঁচিশ মিনিট ধরে কথা বলবেন সবশেষে শুরু হবে উন্মুক্ত প্রশ্ন এবং উত্তর পর্ব সেখানে দর্শকরা এই দুজন বক্তাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন এই জন্য দর্শকদের মাঝে বেশ কয়েকটা মাইক রাখা হয়েছে মাইকে প্রশ্ন করা শেষ হলে ডক্টর ক্যাম্বেল আর ডক্টর জাকির নায়েক স্লিপে লেখা প্রশ্নের উত্তর দেবেন ভলান্টিয়ারদের কাছে স্লিপ আছে এই প্রশ্নগুলোর মধ্য থেকে কোনগুলোর উত্তর দেয়া হবে সেটা কোয়ার্ডিনেটর অ্যাডভাইজার আর বক্তারা ঠিক করবেন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান এখন আপনাদের সামনে আসছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ডক্টর জাকির নায়েককে এতদূর আসার জন্য অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই সাবিল আহমেদ আর মোহাম্মদ নায়েককে আয়োজক কমিটিকেও আমার ধন্যবাদ জানাই अवश्यक आल्टीमेट डायलग बला गज्ञापन हिसाब भल्चा सबाई के शुभे जाना यान नामे अवश्येहुबा नाम परिचित महान स्रष्टा ईश्वर सबाई के भल प्रथम कथा बोलो किस शब्द नहीं আজকে আমরা বাইবেল আর কোরআনে ব্যবহার করা বিভিন্ন শব্দ নিয়ে কথা বলবো? আধুনিক ভাষাবিদদের মতে কোনো একটা শব্দ বা বাক্যের অর্থ হল সেটার বক্তা যেটা বোঝাতে চাচ্ছে আর শ্রোতা বা শ্রোতারা যেভাবে ব্যাখ্যা করছে কোরআনের ক্ষেত্রে মোহাম্মদ আর তার শ্রোতারা যেভাবে কথাগুলোর ব্যাখ্যা করেছে শব্দগুলোর অর্থ সেটাই হবে আর বাইবেলের ক্ষেত্রে মুসা বা যীশু আর তাদের শ্রোতারা যেভাবে ব্যাখ্যা করেছে সে জন্য আমরা বাইবেল আর কোরআনের কথাগুলোর প্রাসঙ্গিক ব্যবহার চেক করে দেখব ছাড়াও সেই সময়ের সাহিত্যকর্মের সাথেও আমরা শব্দগুলো মিলিয়ে দেখব গসপেল লেখা হয়েছে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে আর কোরআন লেখা হয়েছে হিজরির প্রথম শতাব্দীতে যদি আমরা সত্যিটা জানতে চাই তাহলে নতুন অর্থ বানালে হবে না আমরা যদি সত্যিটাকে জানতে চাই সেটাকে মিথ্যে দিয়ে ঢেকে রাখবো না এখানে আমি সেরকম একটা উদাহরণ দিচ্ছি আপনারা প্রথম স্লাইডটা দেখছেন আপনারা এখানে দুইটা ডিকশনারি দেখতে পাচ্ছেন একটা উনিশশো একান্ন আর অন্যটা উনিশশো সালে এখানে পিক শব্দটার একটা অর্থ পুরুষ অথবা মহিলা বাচ্চার শুকুর দুইটা ডিকশনারিতেই এটা আছে দ্বিতীয় অর্থটা কোনো গৃহপালিত बन्य शुकड़ एट दुटोते आतीय शुकड़े मंस पोर्कोते आरोप शुकड़े मत स्वभाव मानुषी दुटोते आटुक प्रकृत लोक दुटते ही आग आयरन ढालई ना कर लोहार जो चूलार भेतरे धातु देटोते आर एक नतून अर्थ देखा जाफिसार् पुलिस अफिसार के बोली पिग যাই হোক প্রশ্ন হল তাওরাতে বলা হয়েছে যে তোমরা পিগ অর্থাৎ শুকুর খেও না এখানে পিক শব্দটার অর্থ বলতে কি পুলিশ অফিসারদেরকে বোঝানো হয়েছে অবশ্যই না কোরানে আল্লাহ বলেছেন তোমরা শুকুর খাবে না এখানে কি আল্লাহ পুলিশ অফিসারদের কথা বুঝিয়েছেন না এটা ভুল এটা বোকামি এটা হয়ে যাবে মিথ্যা বলা মোহাম্মদ পুলিশ অফিসারকে বোঝাননি थम शतब्दी अर्थ आसन एरनेोलजी भ्रमण विद्या सम्पर्क बला सरि भूल ब्रूण विद्या सम्पर्क विज्ञानी किसुदी आगे विस्तारित सब जानते पे कुरने अनेक आगे मानुषे भ्रमणर विभिन्न स्टेजर कथा बीथमूर हाइलाइट अब ह्यूमान बायोलि नामे एक बो लिखे से जरायर भेतरे भ्रमण जो विभिन्न स्टेजर भेतर दिए बड़ है से पन् शतर आगे को रकम आलोचन है আমরা এ ব্যাপারে কোরআনে ব্যবহার করা শব্দগুলোকে এখন যাচাই বাছাই করে দেখবো আর সে সময়ে কোরআনকে ঘিরে যে ঐতিহাসিক পটভূমিকা সেটাকেও আমরা যাচাই বাছাই করে দেখব আমরা প্রথমেই দেখব আরবি শব্দ আলাকা যেটা কোরআনে আছে কোরআনে এক বচনে আলাকা বা বহু বচনে আলাক উল্লেখ করা হয়েছে মোট ছয় বার কোরআনের পঁচাত্তর নম্বর সুরা আলকিয়ামা एखने साइथल्लिस नम्बर आये बला से शुक्रबिंदु छो ना अतपर से आल्ह परिणत ता है तपर आल्ला के आकृति दान करें अतपर जुगल सृष्टि करें पुरुष और नारी एर परल्लिस नम्बर सुराल मुमिन यष्टी नम्बर आयत बोलते तुम्हारे सृष्टि कर पर शुक्रबिंदु होते जोकर मत वस्तु आलका होते तुम्हारा बैर करें शिशुरूपे जान तुम्हारा अनुधवन करते 22 हे मानुष जी पुनुत्थान अवधान कर तुम्हारे सृष्टि एक बिंदु शुक्र होते पिंड आलका पूर्ण वकृतर मांसपिंड होते सबशेषे तेईस नम्बर सुरा सूरा ममिनुनर बारो थे चौदह नम्बर आयाते उल्लेख कर निश्चय मानुष के सृष्टि करिजे मटर उपादान तर शुक्रबिंद रूपे स्थापन करी एक गभर और निरापद गर्भर आधार पर शुक्रबिंदु के आल्क परिणत करी आल्केणत करी पिंडे पिंड केस्थिपाजरेपर अस्थिपाजर के ढे दी माँस दिए अवशेषे गढ़े तुली अं एक सृष्टिर रूपे एखने कुरान अणर विभिन्न स्टेज नुतफा शुक्रबिंदु आल्का पिंड मुदागांसपिंड आदम हार गोर पंचम स्टेज हारगोर के माँस दिए ढे गए बचरे अलिका शब्द ट अनेक अर्थ कर दस टाइम आबगुलना तीनटा फ्रेस भाषा बला हन ग्रोमोडिस मान रक्तर पिंड तीन टाइम पांच इंगरेजी पिंड अथवा जोर मत पिंड একটা আছে ইন্দোনেশিয়ান ভাষায় নিচের দিকে সিগাম্পাল দারো অর্থাৎ একটা রক্তের পিণ্ড একেবারে শেষেরটা ফার্সি খুন বাঁচতে রক্তের পিণ্ড যারা ভ্রূণবিদ্যা সম্পর্কে সামান্য কিছু জানেন তারাও বলতে পারবেন ভ্রূণ হওয়ার সময় কোনো পিণ্ড তৈরি হয় না এটা খুব বড় একটা বৈজ্ঞানিক ভুল ডিকশনারিতে এই আলাকা শব্দটার অর্থ एट स्त्रीवाचक शब्द पिंड अथवा जो उत्तर आफ्रिकार लोक जनता जिन बोझातेब्दा व्यवहार करिंड दिए फिलते आरोप अनेक महिला एस तर पिरियड बंद हो गिम सरि पीियड चालू हवार दीते कारण अपन पेटे बच्चा ता तक मजाउलतेम एटा तो एख रक्त शब्द व्याख्या कर प्रथम आयात कुरान इकरा सुरार प्रथम आयात गई सुरार एक नम्बर आयाते आठ कर तुम्हार प्रतिपालकर नाम जिन्हें कर मानुष के आलाक होते शब्दा बहु वचने आज शब्दार्थे कारण शब्द क्रियावाचक विशेष आलका क्रियावाचक विशेष इंगरेजी व्याकरण जेराल मत जमन सुइमिंग इज फान बला जाए हिंग झूले आगे आई शब्दार बेपारे दस अनुबाद पिंड जमाट बाधा रक्त সব অনুবাদকই এই শব্দটাকে বলেছেন একটা পিণ্ড তারপরও ড মনীষ বুকাইলি সেটা মেনে নিতে পারছেন না তিনি লিখেছেন এখানে শব্দ নির্বাচনের কারণে কোরআনের পাঠকরা ভুল পথে পরিচালিত হতে পারেন বেশিরভাগ অনুবাদ বলছে মানুষ সৃষ্টি হয়েছে জমাট বাধা রক্ত থেকে যেটা আধুনিক বিজ্ঞানীদের কাছে কোনো দিক থেকেই গ্রহণযোগ্য নয় এই বংশ বিস্তার নিয়ে পবিত্র কোরআনের কথাগুলো বুঝতে হলে ভাষা আর বিজ্ঞান সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে অন্যভাবে বললে বুকাইলি বলতে চাচ্ছেন আমি ডক্টর বুকাইলি আসার আগে কেউ কোরআনের সঠিক অনুবাদ করতে পারেনি এখন বুকাইলি কিভাবে শব্দটার অনুবাদ করতে চান তিনি বলেছেন যে আলাকা শব্দটার অর্থ একটা পিণ্ডের বদলে হওয়া উচিত যেটা ঝুলে থাকে जेटे जराय गर्भफुल मध्यम झूले भ्रमण तब जेसबहल प्रेगनेंट होता तक जराय साढ़े आठ मास झूले थे आयतग्रोते बला जीवनपिंड परिणत है हाड़ गेपर से हाड़ के माँस दिए ढेर बला प्रथम कंकाल तैरी है तर माँस दिए ढे बोझ प्रथम कंकाल तैर पर ढाई डर बुकईलि भलोक भ्रूणर शरीर पेशार हार्टर कार्टिलेज एक ही समय शुरू कर आठ सप्ताह एसिफिकेशन वारे नतून उपादान तैयारी तब भ्रूण तख हाथ पानाचा करते डी डब्ल्यू सैडलर लेखा एक चिठी एम्ब्रायोर एनाटोम एसोसिएट प्रफेर এছাড়াও ল্যাঙ্গ্রায়োলজি বইটার লেখক তিনি লিখেছেন ভ্রূণ নিষিক্ত হওয়ার আট সপ্তাহ পরে পাঁচর থাকে কার্টিলেজের মতো হাড়ের মতো না সেখানে মাংস পেশিও থাকে এই সময় এসিফিকেশান সবেমাত্র শুরু হয়েছে আট সপ্তাহ পরে ভ্রূণ তার হাত পা নাড়াতে পারে দুইজন সাক্ষী থাকা ভালো ख डेभलपिंग हिमैन बार और माँसपेशी सम्पर्क बोर पन्न और सतर नम्बर अध्ययन स्केलेटल सिसटेम तैरी शुरू हो मेसोडार्मे अंग प्रत्यंगेर मासल तैर लिम्बार्ड एट तैरी है सोमाटिक मेसोडार्मे आपनारा स्लैड যদিও দেখতে একটু কষ্ট হতে পারে ওইটা হল লিমবার্ড তারপর এখানে সামান্য একটু কার্টিলেজ আছে আর চারদিকে মাংস পেশি এখানে আরো কিছু কার্টিলেজ এটা হলো পুরো লিমবার্ড এগুলোই পরে হাড়ে পরিণত হবে কিন্তু এখন কার্টিলেজ অবস্থায় আছে হাড় এখনো তৈরি হয়নি দ্বিতীয় স্লাইডে দেখাচ্ছি কিভাবে হার তৈরি হয় এটা হলো কার্টিলেজ ए हाड़ कारी रकम देखते कार्टिलेज क्यासियम जमा होते थकेशन प्रसेसर माध्यम हारिमजा तैरिवार सरिब्ल फिर जाजा तैरिवार माइल्ड ब्लास्ट प्रत्येक लिमवार्डे बड़ माँ पेशी तैरी हा शुरू कर बर संवेदनशील माँस पेशी तैरीय অন্য কথায় বললে শরীরে মাংস পেশি আর হারগোর একই সময়ে তৈরি হওয়া শুরু করে তাহলে এই হল কার্টিলাইজ আর এগুলো কার্টিলেজের চারপাশের মাংস পেশি একবার ডক্টর মুরের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার সময় আমি তাকে ডক্টর স্যাডলারের লেখাটা দেখিয়েছিলাম ডক্টর মুর বলেছিলেন কথাটা পুরোপুরি সঠিক উপসংহার ডক্টর স্যাডলার আর ডক্টর মুর একমত যে क्यासियम जमा हो जाए सम्भव ना हार्ड हारे हार कुरान जो आगे हार्सपेशी बेपारम्बा कुरान एखने पुरोपुरी भूल कथा समस्याटार समाधाना जाम আমি যা পার্থোভ কে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদের অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়া বিখ সফলতা দান করে अनुग्रह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादिर समूह प्रति रोबार मंगलवार और शुक्रवार सकाल दस टाई आसन एल्का शब्दा देखी ड मूरखने कथा कुरान एक आयात जो मत कि कथा जीवाणु मंसिपिंडर कथाओ ब এই সংজ্ঞা থেকে ডক্টর মুর একটা ব্যাখ্যা দিয়েছেন আর সেটা অনেকটা এই রকম ২৩ থেকে ৩০ দিন একটা দিন বয়সের ভ্রণ লম্বায় তিন সেন্টিমিটার এক ইঞ্চির আট ভাগের এক ভাগ খুব এটা যাবে। এটা স্টেজ টেন মুরের বয়ের ভেতরের কাভারে ছবিটা আছে আর এটা হলো শুরু শুক্রাণু একটা ডিম্বাণুর ভেতরে ঢুকছে এটা এক নম্বর স্টেজ তারপর দ্বিতীয় সপ্তাহে এটা ছয় নম্বর স্টেজে আসবে আর এটা তৃতীয় সপ্তাহে এখানে প্রথম দশটা স্টেজ দেখতে পাচ্ছেন আর এটা তম দিনে ডক্টর মুর বলছেন এটাকে চোখের মতো দেখাচ্ছে যদি ভালো করে দেখি যদি এক্স দেখি তাহলে দেখব বাইশ নম্বর দিনে মেরুদণ্ডটা তখন খোলা और तेईस नम्बर दिने मेरु खोला, खोला, दिन देखें मेरुदंडोला खोला मोटो जो देखा भ्रमोपार बस देखते ये नाभी आ मोटो जोगे मत लागे ना एन समस्या हल এই যে আলাকা শব্দের দুইটা অর্থের কথা বলা হচ্ছে কিন্তু আরবি ভাষায় এই অর্থগুলোর ব্যবহারের উদাহরণ দেখা যায় না একমাত্র হিজরি প্রথম শতাব্দীর দিকে শব্দটার ব্যবহার দেখে এর অর্থ বোঝা যেতে পারে এখন আলাকা মানে কি তিন মিলিমিটার লম্বা ভ্রূণ নাকি ঝুলে থাকা কোনো বস্তু সেটা জানতে হলে আমাদেরকে মোহাম্মদের সময়কালীন সাহিত্যকর্মগুলো দেখতে হবে মক্কা আর মদিনার আরবদের আর বিশেষ করে কুরাইশদের বলা কথা কাজটা মোটেও সহজ না কারণ কুরাইশদের আরবি নিয়ে অনেক গবেষণা হয়ে গেছে আগেকার দিনের মুসলিমরা ভালো করে জানত কোরআনের এই শব্দটা দিয়ে ঠিক কী বোঝানো হচ্ছে সেজন্য তারা তাদের ভাষার সাহিত্যকর্ম নিয়ে অনেক গবেষণা করেছে সেজন্য জন্য প্যারিসের মসজিদের প্রাক্তন ইমাম আবু বকর উনিশশো পঁচাশি সালে মালকাল্লায় ঈশ্বর বিষয়ে এক কনফারেন্সে এই প্রশ্নটা তোলেন তিনি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন মুহাম্মদের সময় কোরআনের যে ব্যাখ্যা করা হতো এখনও কি সেটা সেরকম আছে উত্তরে তিনি বলেছেন প্রাচীন কবিতা বলে সেরকমই আছে এখানে আমি বলতে পারি যদি মুসলিমদের মনে আধ্যাত্মিক শান্তি ও আশা দেয়া কোরআনের এই আয়াতগুলো অপরিবর্তিত থাকে তাহলে সেখানে বলা বিভিন্ন বৈজ্ঞানিক কথাবার্তাও অপরিবর্তিত থাকবে যদি না একেবারে নতুন কিছু আবিষ্কার হয় এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশ কিছু আয়াতে বলা হয়েছে যে এই তথ্যটা হলো নিদর্শন যেমন ধরেন সুরা মুমিনে বলা হয়েছে তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মাটির উপাদান থেকে তারপর একটি শুক্রবিন্দু থেকে তারপর একটা পিগ এলাকা থেকে যাতে তোমরা অনুধাবন করতে পারো एरपर सुरहे बे मानवजाति पुनरुत्थान सम्बन्धे तुम्हारे सन्देह थधावन कर प्रश्न जाए जोधी जदि यक् जो नारी पुरुष निदर्शन हो समय तरा आल्का शब्दार्थ करत जेटा तेरे विश्वास पथे नहीं जित उत्तर मुहम्मद समयकार ऐतिहासिक परिसितिटा भलोच देख मोहम्मद और तरह लोक जन भ्रणविद्या सम्पर्क की विश्वास करत शुरू कर सूत्र अनुजाई हिपोक्रिटास ख्रीटपूर्व चार ग्रीसा द्वीप जन्मग्रहण करेंद्या बाबा मा बाबा दुज शर शुक्राणु तैरी है অংশ থেকে আর শক্তিশালী শুক্রানু আসে শক্তিশালী অংশ থেকে এরপর তিনি মায়ের শরীরে রক্ত ঘনীভূত হওয়ার কথা বলেছেন ভ্রণের বীজ তখন একটা পর্দা দিয়ে ঢাকা থাকে মায়ের রক্তের কারণে এটা বেড়ে ওঠে এই রক্ত জরায়ুতে নেমে আসে কোনো মহিলা গর্ভবতী হলে তার রজস্রা বন্ধ হয়ে যায় তারপর মাংসের ব্যাপারে तीनी बोले ए समय मायर घनीभूत रक्त नीचे नेमे आसे नाभिर मांग तैर शुरू कर सबशेषे हारे बेपारे मांस तैरी हर पर शर तक धीरे धीरे श्स नए हार गो शक्त है और गाचे डाल पड़ार मत चारदी के छड़िए पड़े एरपर अरिस्टलर कथा बो दिनारेशन अब एनीमेल्स लिखे ख्रीटपूर्व तीन शो पंचाश साले प्रजन विभिन्न स्टेज सम्पर्ण शुक्राणु रक्त रक्त कैटामिया बोटा अरिस्टल शुक्राणु प्रथम अविकृत अवस्था शुक्राणु नार शरीर प्रवेश कर भ्रूण तैर प्राथमिक क्या शुरू कर पुरुष शुक्राणु रक्त्रावर रक्त आटके जाए मांसर कथा भ्रूण शर मंसपेशी तैरी है আর এই মাংসের ভেতরের জায়গায় তৈরি হয় হাড় আর সবশেষে মাংসপেশি আর হাড়ের মধ্যে কিছু পাতলা আবরণ থাকে যেটা মাংসপেশীকে হাড়ের সাথে আটকে রাখে আর কোরআনেও একই কথা বলা হয়েছে শুক্রানো রক্তস্রাবে রক্ত মিলে তৈরি হয় মাংস তারপর তৈরি হয় হাড় আর সবশেষে হাড়ের চারপাশে মাংস তৈরি হয় এরপর আমরা দেখব ইন্ডিয়ার চিকিৎসাবিদ্যা एकश तेईस ख्रीटाब्दे हारा बोले गुश्रोताओं नर और नारी दूज शुक्र त्यागर पुरुषे निश्रित रस के बला शुक्र शुक्राणु नारी निश्रित रसके बला है आटाभा सानीटा रक्त और यहाँ नार् शरी आसे विभिन्न खबर मध्यमें शर रक्तर मध्यमे देखते पासी इंडियाते मानुष्टन विश्वास करतः भ्रूम तैयारी शुक्राणु और रक्त के बार नजर देव गैलें दिखा গ্যালেন জন্মগ্রহণ করেছিলেন একশো একত্রিশ খ্রিস্টাব্দে পেরগামামে বর্তমান তুরস্কের পেরগামামে গ্যালেন বলেছেন শুক্রাণু যেটা দিয়ে মানুষের ভ্রম তৈরি হয় সেটা শুধু রক্তস্রাবের রক্ত নয় তিনিও অ্যারিস্টটলের মতে বলেছেন তবে এখানে তিনি দুইটা শুক্রাণুর কথা বলেছেন কোরানু এই ব্যাপারে গ্যালেনের সাথে একমত সুরা ইমসানে উল্লেখ করা হয়েছে আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে এবার আমরা গ্যালেনের স্টেজগুলো দেখব গ্যালেনও ভেবেছিলেন যে মানুষের ভ্রূণ বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যায় প্রথম স্টেজে পুরুষের শুক্রাণু অবিত্রিত থাকে এর পরের স্টেজে শুক্রাণুর সাথে রক্ত মিশে যায় হৃৎপিণ্ড মগজ বা যকৃত এই সময় পুরোপুরি তৈরি হয় না এ অবস্থাকেই গ্রিক দার্শনিক হিপোক্রেটাস বলেছেন ভ্রুন। কোরআনের সুরা হাজের এর নম্বর আয়াতেও একই কথা বলা হয়েছে पूर्णाकृति अपूर्णकृति मांग होते गर्भधारण तृत्य स्टेज ए भाव सबगुलड़े चारपाशे तैरी हवा शुरू है देखते पा जो कुरानो एर एकमत सुरामुमिनुने उल्लेख करा सब शेषे चार नम्बर स्टेज সব শেষে চার নম্বর স্টেজে এসে মানবভ্রূণের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় গ্যালেন চিকিৎসাবিজ্ঞানে এতই গুরুত্বপূর্ণ ছিলেন যে হিজরতের কালে মিশরের আলেকজান্দ্রিয়ায় চারজন বিখ্যাত ডাক্তার একটা মেডিকেল স্কুল খুলেছিলেন সেখানে গ্যালেনের ১৬টা বই পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হতো। এভাবে গ্যালেনের বই পড়ানো হয়েছিল তেরোশ শতাব্দী পর্যন্ত আমরা এখন জিজ্ঞাসা করতে পারি যে মোহাম্মদের সময় আরবের রাজনৈতিক অর্থনৈতিক আর চিকিৎসা সংক্রান্ত অবস্থা কেমন ছিল সে সময়ে ইউএমেন থেকে মশলা ব্যবসায়ীরা ক্যারাভাল নিয়ে উত্তরে যাতায়াত করত মক্কার মদিনা পার হয়ে তারা ইউরোপ পর্যন্ত যেত উত্তর আরবে পাঁচশো খ্রিস্টাব্দের দিকে গাছানিদরা ক্ষমতা দখল করে আর পাঁচশো খ্রিস্টাব্দে তারা মদিনার পাশেই সিরিয়ার মরুভূমি দখল করে নেয় তারা সিরিয়াক ভাষা কথা বলতো এটা অ্যারামাইক বা আরবির কাছাকাছি একটা ভাষা চারশো খ্রিস্টাব্দের দিকে ইহুদিরা ওল্ড টেস্টামেন্ট হিব্রু থেকে সিরিয়াক ভাষায় অনুবাদ করে ব্রিটিশ মিউজিয়ামের কপি আছে এই অনুবাদগুলো খ্রিস্টান ধর্মাবলম্বী গাসান আরবের ইহুদিদের কাছে পৌঁছে যায় এরকম সময় সার্গিয়া সিয়েরা সাইনি পাঁচশো ছত্রিশ খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপোলে মৃত্যুবরণ করেন তিনি সে সময় গ্রিক থেকে সিরিয়াক ভাষায় অনুবাদের জন্য বিখ্যাত ছিলেন সাইনি চিকিৎসাবিজ্ঞানের অনেক বই অনুবাদ করেন তার মধ্যে ছিল গ্যালেনের ২৬টি বই এই বইগুলো তখন পার্শিয়ার প্রথম খাসরভের রাজ্যে পাওয়া যেত মদিনার কাছেই বসবাস করা গাশান গোত্রের কাছেও পাওয়া যেত প্রথম খাসরব আরবিতে খিসরা পারস্যের রাজা তাকে বলা হতো খাসরফ দ্য গ্রেট তার সেনাবাহিনী ইয়েমেন পর্যন্ত এলাকা জয় করেছিল তিনি লেখাপড়া পছন্দ করতেন কয়েকটা স্কুলও খুলেছিলেন প্রথম খাসরভের আটচল্লিশ বছর রাজত্বকালে জন্ডিসাপুরের স্কুলটা অনেক খ্যাতি অর্জন করেছিল এতই খ্যাতি অর্জন করেছিল যে এই স্কুলের দেওয়ালে গ্রিক ইহুদি নেস্টোরিয়ান পার্সিয়ান আর হিন্দি ভাষায় বিভিন্ন মতামত লেখা থাকত শিক্ষা দেয়া হতো সিরিয়াক ভাষায় গ্রিক বইগুলো সিরিয়াক ভাষায় অনুবাদ করা হতো অ্যারিস্টটল হিপোক্রেটাস আর গ্যালেনের বিভিন্ন বই জন্ডিশাপুরের মেডিকেল স্কুলে পাঠ্যপুস্তক হিসাবে মেডিকেলের ছাত্রদের পড়ানো হতো পরবর্তীতে আরবরা সেই দেশ জয় করে আর নেস্টোরিয়ানদের দিকে সিরিয়াক ভাষার মেডিকেল বইগুলো আরবিতে অনুবাদ করায় সিরিয়াক থেকে আরবিতে অনুবাদ করা খুবই সোজা কারণ ভাষা দুইটা প্রায় একই রকম মোহাম্মদের সময় আরবে চিকিৎসা বিজ্ঞানের অবস্থা এমন ছিল যে সব সময় সেখানে কিছু চিকিৎসক পাওয়া যেত হারিদ বিন কালা দিয়া সে সময় ব্যথা উপসমের জন্য বিখ্যাত চিকিৎসক ছিলেন। সময়ে বনিতকিফ গোত্রে তিনি প্রথমে ইয়েমেন যান পরে পার্সিয়ায় আর সেখানে তিনি চিকিৎসা বিজ্ঞানের ওপর পড়াশোনা করেন জুন্ডি সাপুরের বিখ্যাত মেডিকেল স্কুলে এখানে তিনি চিকিৎসা বিজ্ঞানের উপর অ্যারিস্টটল হিপোক্রেটাস আর গ্যালনের বই পড়েন পড়াশোনা শেষ করে তিনি পার্সিয়াতে চিকিৎসক হিসাবে কাজ করেন আর এ সময় তাকে রাজা খাসরের দরবারে ডেকে পাঠানো হয় রাজার সাথে তার অনেক কথা হয়েছিল ইসলাম প্রচারের শুরুর দিকে তিনি আরবে ফিরে আসেন এবং তাইফে বসবাস শুরু করেন সে সময়ে ইয়েমেনের এক রাজা আবু খায়ের একটা রোগের চিকিৎসার জন্য তার কাছে আসেন और सुस्थ हारा ताक टाक दासी दें जदिव हारित्सबीन कलादिया चिकित्सा विज्ञान बैनि खासरबर सांस कथागुल चिकित्सा रोगी पथ्य हिस्यवहार हो चोर बेपारे मानुषर चोखे आ चरबी सेदा अंश और तर पर चोखे तीतियों अंशा हल पुरोपुर पानी जेट हलो कलो अंश और आज बतास जेटा दिए देखते पाई हमें एग्लो ठीक ना भैं बोझा जा हारितर पर ग्रीक, ग्रीक डात प्रभाव ए सब बेपार्थे डर लुसियर ला क्लार्को डिमिट बिखे हरित बीन कलादिया चिकित्सा विज्ञान शिखे जुंडी सपूरे मोहम्मदों चिकित्सा सम्पर् जेने से हारितर का परिष्कार देखते पाई आरब्ध चिकित्सा विज्ञान ग्रीक प्रभाव छ মোহাম্মদ কখনো কখনো চিকিৎসা করেছেন তবে যাদের অবস্থা গুরুতর তাদের পাঠাতেন হারিতের কাছে আরেকজন জ্ঞানী লোক ছিলেন মোহাম্মদের সময়ে নাজির বিন হারিত আগের জন্য আত্মীয় নন ইনি ছিলেন কুরাইশ গোত্রের আর মুহম্মদের জ্ঞাতি ভাই তিনিও রাজা খাসরের দরবারে গিয়েছিলেন তিনি পার্সিয়ার ভাষা আর গান শিখে সেগুলো মক্কার কুরাইশদের মধ্যে চালু করেছিলেন তবে তিনি মোহাম্মদকে কখনোই সমর্থন করেননি পবিত্র কোরআন এ কথার উল্লেখ আছে মোহাম্মদ সেজন্য তাকে ক্ষমা করেননি আর বদরের যুদ্ধে যখন হারিথকে বন্দী করা হলো মোহাম্মদ তখন তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন সারমর্ম হিসেবে বলা যায় এক নম্বর ছয়শ খ্রিস্টাব্দের দিকে মক্কা মদিনার আরবদের সাথে ইথিওপিয়া ইয়ামেন পার্সিয়ার ভাইজেন্টাইনের রাজনৈতিক আর অর্থনৈতিক সম্পর্ক ছিল দুই মোহাম্মদের এক জ্ঞাতি ভাই পার্সিয়ান ভাষায় জানতেন এবং সঙ্গীত চর্চা করতেন তিন মদিনার কাছে সিরিয়াল মরুভূমিতে যে গাছের লোকেরা রাজত্ব করত তাদের ভাষা ছিল সিরিয়াক আর জুনডিসাপুরের মেডিকেল স্কুলেও সিরিয়াক ভাষাতেই সবকিছু পড়ানো হতো চার এমএনএর এক অসুস্থ রাজা তায় ফেসেছিলেন হারিদ বিন কালাদিয়ার কাছে চিকিৎসার জন্য যিনি তার প্রশিক্ষণ পেয়েছিলেন জুনডিসাপুরে সেটাই ছিল তখন পৃথিবীর সেরা মেডিকেল স্কুল আর মোহাম্মদও তার কাছে কিছু কিছু রোগী পাঠাতেন পাঁচ মোহাম্মদের জীবদ্দশায় আলেকজান্দ্রিয়ায় একটা মেডিকেল স্কুল বসানো হয় गलोट बो छठ्यपुस्तक यहाँ खूब सहजे बोलते मोहम्मद तरह चारपाशन लोक प्रजनविद्यापर्क अरिस्टल हिपोक्रेटस और गलन कथा जेने जख हारिदीन कला दिया डाक्तर ग यह देखी कुरने सुरा मुमिनुनर सतषट्ठ नम्बर आयते उल्लेख आती तो तुम्हारे सृष्टि कर मटी होते एर पर शुक्रबिंदु होते जो मत रक्तपिंड होते যেন তোমরা অনুধাবন করতে পারো এরপর সুরা হাজে উল্লেখ আছে হে মানুষ জাতি উত্থান সম্পর্কে যদি সন্দেহ করো তবে অনুধাবন করো আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি হতে এখানে আমি আবার একটা প্রশ্ন করছি তারা এখানে কি বুঝবে কোনটাকে তারা সত্যি মানবে এখানে আপনারা কোরআনে বলা স্টেজগুলো দেখতে পাচ্ছেন আলাকা আলাকাপিণ্ড মুদা মাংস পিণ্ড আদাম অর্থাৎ হার সবশেষে হারের চারপাশে মাংস তৈরি হওয়া এখানে সবকিছুই খুব পরিষ্কার আরবের লোকেরা এই সময় প্রজনন বিদ্যা সম্পর্কে যা কিছু জানত এসব কিছুই তারা শিখেছিল গ্রিক চিকিৎসকদের কাছ থেকে এটা বলছি না যে তখন আরবের লোকেরা গ্রিক দেশের সব চিকিৎসকের নামই জানত তবে তারা গ্রিক চিকিৎসকদের জানা বিদ্যাটাও জানত তারা মনে করত যে পুরুষের শুক্রাণু মহিলা রক্তস্রাবের সাথে মিশে রক্তপিণ্ড তৈরি করে আর এভাবেই বাচ্চা জন্ম নেয় দুই তারা ভাবত ভ্রূণ এক সময় সম্পূর্ণ আর এক সময় অসম্পূর্ণ থাকে তিন তারা ভাবত আগে হার তৈরি হয় তারপর মাংসপেশীগুলো তৈরি হয় আল্লাহ এই প্রচলিত জ্ঞানকে ব্যবহার করেছেন নিদর্শন হিসেবে যাতে কোরআনের পাঠকরা তাকে বিশ্বাস করে মুহাম্মদের পরে আরব চিকিৎসকরা আমরা এবার দেখব মুহাম্মদের পরবর্তী দুইজন চিকিৎসককে যদিও কোরআন লেখার ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই तब तरस्टोटल हिपोक्रेटास गलर प्रजनन विद्यार धारणागुल्वास करतें और आर आरबरा षोश ख्रीट्टब्द पंत यह सब विश्वास करीबी अल्का शब्द ट सठ अनुबादे जो मत बस्तु सब्बिर आल मत आधुनिक मुस्लिमरा सेटाई दाबी कर तब कुर परवर्त चिकित्सक मोटे एम कथा बनेंसें ठीक उल्टोटा ग्रीक डाक्त प्रचलित चिकित्सार ज्ञान दिए कुरानर व्याख्या कर আর কোরআনও এই গ্রিক চিকিৎসকদের মতবাদকেই সমর্থন করা হয়েছে মানব সন্তানের জন্ম হয় দুইটা জিনিস থেকে আমি এখানে বলছি ইবনেসিনার কথা বা আভিস না মানব সন্তানের জন্ম হয় দুইটা জিনিস থেকে পুরুষের শুক্রাণু যেটা বিভিন্ন কাজ করে আর নারী শুক্রাণু রক্তস্রাবের প্রথম অংশ বা যেটা দিয়ে ভ্রণ তৈরি হয় दिन राधाय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 बड़ गुणा प्रति सोमवार शनिवार सन्धार साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगी बांगल् मानवत समाधान एबनुल कईम अल जाऊजिया के इबने काम कुरान कथा ग्रीक चिकित्सा विज्ञान मध्य सदृशाटे হয়তো আপনার এখানে স্পষ্ট দেখতে পাবেন না তবে এখানে হিপোক্রেটাসের কথাগুলো আছে বেগুনি রঙে কোরআনের কথা আছে মোট অক্ষরে সবুজ রঙে হাদিসগুলো বেগুনি রঙে আর উদ্ধৃতি লাল রঙে ইবনে কাইম কথাগুলো আছে নীলচে সবুজে তাহলে কাইম যাওজিয়া বলেছেন যে হিপোক্রেটাস তার কিতাব আল আজিন্না বইয়ের তিন নম্বর অধ্যায়ে লিখেছেন যে शुक्राणु प्रथम था मेम ब्रेने मायर जराय रक्त कारणे परिणत है कि शुरूते ही तैयारी द्वित मासे और बाकी गो तृत्य मैसे जख जराय रक्तर कला स्लैडीप्रेटर कथा देखे आल्ला मान पवित्र कुरान बि तुम तुम्हारे मातृगर्भे त्रिविध अंधकारे पर्याक्रमे सृष्टि करुमर छयर आयाते তারপর ইবনে কাইম বলেছেন যেহেতু প্রত্যেকটা অন্ধকারে ভ্রূণ অবস্থান করে আল্লাহ যখন পর্যায়ক্রমে মানুষের ভ্রূণ তৈরির কথা বলেছেন তিনি এখানে অন্ধকারের কথা বলেছেন বেশিরভাগ বিশেষজ্ঞ এভাবে ব্যাখ্যা করেছেন এখানে কয়েকটা ব্যাখ্যা দেওয়া হল সেগুলো হলো মায়ের পেটের ভেতরের অন্ধকার জরায়ুর ভেতরের অন্ধকার জরায়ুর ফুলের অন্ধকার দ্বিতীয় উদাহরণে আমরা দেখি হিপোক্রেটাস বলেছেন ভ্রূণের মুখ নিজে থেকেই তৈরি হয় নাক আর কান তৈরি হয় শরীরের মাংস থেকে কান খুলে যায় আর চোখের ভেতরে থাকে স্বচ্ছ তরল পদার্থ মোহাম্মদ বলতেন আমি তার ইবাদত করি যিনি আমার মুখমণ্ডল বানিয়েছেন আমার কান খুলে দিয়েছেন চোখ খুলে দিয়েছেন আমরা আরেকবার হিপোক্রেটাসের কথাগুলো দেখব এই কথাগুলোই বলা হয়েছে দ্বিতীয় স্টেজে একই কথা খানো इबनुल कहूम हिपोक्रेटास दीन और मायर जरायुख रक्त मेमब्रेनर चारपाशे जड़ो है तरह कारण हल मोहम्मद शिक्षित लोक चिकित्सादे सम्पर्ण तब आज के जाना गुरुत्वपूर्ण से ग्रीक चिकित्सा विद्धर को भूल धारणा के कुरान सुधरे दे एबने कईम एक ना जे शोन शब्द अर्थ हल्का चिकित्सा बारोश ख्रीस्टब्धर कथागुल तुम एखे अपना अपनारा देखते कुरान नीचे देखते সেই ব্যাখ্যাটা অনুবাদ করা হয়েছে তিনি বলেছেন যে তারপর আলাকা হলো এক বিন্দু রক্তপিণ্ড তার মতে এটা আলাকা শব্দটার অর্থ আলাকা আন্ডারলাইন করা হয়েছে এটা কোরআনের উদ্ধৃতি আর এখানে বাদাওই ব্যাখ্যা করেছেন এটা এক টুকরো রক্তপিণ্ড এরপর তিনি বলেছেন তারপর এক টুকরো মাংসপিণ্ড আর কোরআনই বলছে এক টুকরো মাংসের কথা চিবিয়ে খাওয়া যায় এরকম নরম কিছুটা সম্পূর্ণ আর কিছুটা অসম্পূর্ণ আমি আজকের আলোচনার শুরুতেই বলেছিলাম মুসলিমরা দাবি করে যে বিভিন্ন স্টেজে ভ্রণের বেড়ে ওঠা এটা একটা আধুনিক মতবাদ আর কোরআনও আধুনিক প্রজননবিদ্যা সম্পর্কে বিভিন্ন স্টেজের কথা বলেছে যদিও আমরা দেখি যে অ্যারিস্টটল হিপোক্রেটাস ইন্ডিয়ানরা গেলেন এরা মায়ের জড়ায়ুর ভেতরে ভ্রণের বেড়ে ওঠার কথা কোরআন আসার হাজার বছর আগেই বলে গেছে আর কোরআনে পৃথিবীতে আসার পর ভ্রণের বিভিন্ন স্টেজের এই ধারণাটি যেভাবে কোরআন আর গ্রিক চিকিৎসাবিদরা বলেছেন से एक ही भाव चिंता कर इबने सिनार इबने काम एक कथा गार आगे विशेषज्ञा ड मूर खूब सुंदर भाव बुझे मांसपेशी तैर शुरू कर समय समय कार्टिलेज हारे परिणत होते थे हार गठन स्टेजु नेंकाल बसे आरोप मांगगूलो जुड़े दे তাহলে এটা একেবারেই পরিষ্কার যে কোরআানে আলাকা শব্দটার অর্থ পিণ্ড আর সে সময় কুরাইশরা যারা মোহাম্মদের কথা শুনেছিল তারাও ভেবেছিল তিনি রক্তস্রাবের কথা বলছেন আরও ভেবেছিল এভাবেই নারীর গর্ভের সন্তান জন্ম নেয় তাহলে আমরা এ কথা বলতে পারি যে এতদিন ধরে কোরআনের আয়াত প্রজনন সম্পর্কে বলেছে যে মানুষ জন্ম নিয়েছে এক বিন্দু শুক্রানুর থেকে পরে সেটা পিণ্ডে পরিণত হয় এই ধারণাটা কোরআনের সমসাময়িক চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলে গিয়েছিল কিন্তু যদি আমরা एटके विंश शतर आधुनिक विज्ञान तुलना करी हिपोक्रेटस भूल अरिस्टल भूल गरी कुरानो भूल सबूल एक् कथा चाँदर आलोन कुरानी एक चाँदर आलोटा सूर्यिम्बित आलो से बेपारे कथा कुरने नुएर पंदोल नम्बर आया उल्लेख आ करी भन्यास्त आकाशमंडल और चाँद के स्थापन करूपे और सूर्य के स्थापन कर आलोरूपे साँद के बला आलो आरते नूर और आर सूर्य हल प्रदीप सुरज কিছু মুসলিম দাবি করে যে কোরআন সূর্য আর চাঁদের আলোকে বোঝানোর জন্যই দুইটা আলাদা শব্দ ব্যবহার করেছে চাঁদের আলো নূর আর সূর্যের আলো সিরাজ সূর্যই সব আলোর উৎস আর চাঁদের আলো প্রতিবিম্ব একথা খুব জোর দিয়ে বলা হয়েছে সাব্বির আলীর সায়েন্স ইন দ্য কোরআন বইটাতে আর জাকির নায়কও স্পষ্ট করে তার লেকচারে বলেছেন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ডে এখন আপনারা সেই ভিডিওটা দেখবেন আমরা যে আলোটা পাই আমরা চাঁদ থেকে যে আলোটা পাই সেটা থেকে আসে সে আমাকে বলবে যে আগে আমরা ভাবতাম চাঁদের এই আলোটা তার নিজস্ব আলো তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয় আসলে সেটা সূর্যের আলোর প্রতিবিম্ব আমি একটা প্রশ্ন করি এই কথাটা পবিত্র কোরআনে সুরা ফুরকান পঁচিশ নাম্বার অধ্যায়ের একষট্টি আছে যে তিনি কত মহান যিনি নবমণ্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র আর সেখানে স্থাপন করেছেন প্রদীপ এবং চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো চাঁদকে আরবি ভাষায় বলা হয় কামার আর যে আলোর কথা বলা হচ্ছে সেটা মুনির অর্থাৎ ধার করা আলো অথবা নূর অর্থাৎ প্রতিফলিত আলো কোরআন বলছে যে চাঁদের আলো হচ্ছে একটা প্রতিবিম্ব আর এটা আমরা জেনেছি এই সেদিন চোদ্দশো বছর আগে কোরআানে এ কথা কিভাবে লেখা থাকে সে তখনই উত্তর দেবে না হয়তো একটু পরে বলে উঠবে হতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে তার সাথে আমি এটা নিয়ে তর্ক করব না এই ভিডিওর শেষের দিকে আমরা ডক্টর জাকির নায়ককে বলতে শুনলাম চাদের আরবি শব্দটা হলো কামার আর চাঁদের আলোকে বলা হচ্ছে মুনির মানে ধার করা আলো অথবা নূর মানে প্রতিবিম্বিত আলো আপনারা ওনার এই কথাগুলো মনে রাখবেন মুনির হলো ধার করা আলো আর নূর হলো প্রতিবিম্বিত আলো এই কথাটাকে শুধু বৈজ্ঞানিকভাবে সত্যি কথাই বলা হয় না এটাকে বলা হয় বৈজ্ঞানিক দিক থেকে একটা অলৌকিক ঘটনা কারণ এই সত্যি কথাটা আমরা মাত্র অল্প কয়েকদিন আগে জেনেছি এটা সত্যি কথা যে চাঁদ তার নিজের আলো ছড়ায় না এটা শুধু সূর্যের আলোর একটা প্রতিবিম্ব তবে এই কথাটা মুহাম্মদের হাজার বছর আগের মানুষও জানত অ্যারিস্টটল তিনশো ষাট খ্রিস্টাব্দে চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে বলেছিলেন যে পৃথিবীর আকার গোল তিনি চাঁদের গায়ে পৃথিবীর আলো নিয়ে শুধু তখনই কথা বলবেন যখন জানবেন যে চাঁদের আলোটা প্রতিবিম্বিত আলো যদি এখনও বলেন এটা বৈজ্ঞানিক তথ্যের একটা অলৌকিক নিদর্শন তাহলে আমাদের দেখতে হবে কোরআনের কথাই এই বক্তব্যকে সমর্থন করে কি না সিরাজ প্রথমে আমরা সিরাজ শব্দটা দেখব সুরার নুহে কথা বলা হয়েছে সুরাল ফুরকানে একষট্টি নম্বর আয়াতে সূর্যের কথা বলতে গিয়ে শুধু প্রদীপের কথা বলা হচ্ছে সুরার নাবার ১৩ নম্বর আয়াতে আছে সিরাজান যার অর্থ একটা উজ্জ্বল প্রদীপ এখানেও সূর্যের কথা বলা হচ্ছে নূর আর মুনির এই দুইটা শব্দ একই আরবি শব্দ থেকে এসেছে উৎস মুনির শব্দটি কোরআনে বলা হয়েছে মোট ছয় বার চারবার সুরা আল ইমরানের একশো চৌরাশি নম্বর আয়াতে, সুরা হাজের আট নম্বর আর সুরা পঁয়ত্রিশ নম্বর শব্দ আছে বই আর পিকটেল বলেছেন যে ধর্মগ্রন্থ আলো দেয় এখানে সেই বইয়ের কথা বলা হচ্ছে যেটা জ্ঞানের আলো ছড়ায় প্রতিবিম্বের কথা বলা হচ্ছে না নূর কোরআনে সুরা নূরহে ষোলো নম্বর আয়াতে আর সুরা ইউনুসের পাঁচ নম্বর আয়াতে আছে আল্লাহ চাঁদকে জ্যোতির্ময় করেছেন এখানে আমরা দেখি যে কোরআন বলছে চাঁদের নিজস্ব আলো আছে এ কথা কোথাও বলা নেই যে চাঁদের আলো প্রতিবিম্ব এ ছাড়াও কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হলেন নূর বা আলো সুরা নুরের ৩৫ নম্বর আয়াতে কোরআনের খুব সুন্দরই আয়াতটাতে উল্লেখ আছে যে আল্লাহ হলেন নূর বা পৃথিবীর জ্যোতি তার জ্যোতির উপমা যেন একটা দীপাধার যার মধ্যে আছে একটা প্রদীপ সেটা একটি কাচের আবরণে স্থাপিত কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ তাহলে দেখা যাচ্ছে নূর শব্দ দিয়ে আল্লাহ এবং চাঁদ দুজনকেই বোঝানো হয়েছে তাহলে কি বলবো আল্লাহ নিজেই প্রতিবিম্বিত আলো দেন মনে হয় না কিন্তু আপনারা বলেন নূর যেটা হল চাঁদের আলো আর সেটা ধার করা বা প্রতিবিম্বিত আলো আর এখানে দেখছি যে আল্লাহকে বলা হচ্ছে নূর আকাশমন্ডলী বা পৃথিবীর জ্যোতি তাহলে এই আলোর উৎসটা কি আল্লাহ কি শুধু সিরাজের প্রতিবিম্ব একটু চিন্তা করেন যদি আল্লাহ নূর বা প্রতিবিম্বিত আলো তাহলে এই সিরাজ দিয়ে কি বোঝানো হয়েছে কোরআন আমাদের বলছে কে এই সিরাজ উত্তর শুনে হতবাক হবেন সুরা আল আহযাবের পঁয়তাল্লিশ ও ছয়চল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে হে নবী আমি তো তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতাও সতর্ককারী রূপে আর একটি উজ্জ্বল প্রদীপ রূপে তার মানে কি মোহাম্মদ একজন প্রদীপ যিনি আলো ছড়াচ্ছেন আরবিতে বলা হয়েছে সিরাজম মুনিরা এটাই হলো তাদের সর্বশেষ কথা ভাষাগতভাবে সিরাজ এবং বিশেষণ মুনির এই দুটি শব্দ দিয়ে একটা উজ্জ্বল বস্তু বোঝানো হয়েছে তিনি হলেন মোহাম্মদ এটা পরিষ্কার যে মুনির বলতে এখানে বা অন্য কোথাও প্রতিবিম্বিত আলো বোঝানো হয়নি এর অর্থ উজ্জ্বল মহম্মদের সময়ের লোকেরা ভাবত চাঁদের আলো উজ্জ্বল তারা ঠিকই ছিল একইভাবে মুসার সময় লোকেরা ভাবত সূর্য হল বড় আলো আর চাঁদ হলো ছোট আলো তারাও কিন্তু ঠিকই ছিল কিন্তু যদি বলতে থাকেন নূর আর চাঁদ প্রতিবিম্বিত আলো তাহলে কোরআনে আয়াতগুলো যেভাবে লেখা আছে তাতে মোহাম্মদ হল নূরের মতো আর আল্লাহ হলেন চাঁদের মতো এখানে কি ডক্টর নায়েক বলতে চাচ্ছেন যে মহম্মদ হলো আলোর উৎসল আল্লাহ হলেন তার প্রতিবিম্ব তাহলে কেন এমন দাবি করা হয় যেটা কোনো মুসলিমে প্রমাণ করতে পারবে না যদি তারা কোরআন পরে আজকে আমাদের এই অনুষ্ঠানে সত্যি আর যুক্তি দিয়ে আলোচনা করা খুব কঠিন প্রায় অসম্ভব একটা ব্যাপার আসুন এবারে দেখব পানিচক্র কিছু মুসলিম লেখক আছেন যারা বলেন যে পবিত্র কোরআন বিজ্ঞানের আগেই পানিচক্রের বর্ণনা দিয়েছে এই পানিচক্রটা আসলে কি এখানে এই স্লাইডে আপনারা চারটা ধাপ দেখবেন প্রথম ধাপটা হল বাষ্পী ভবন সমুদ্র পৃথিবীর পানি বাষ্প হয়ে যায় দ্বিতীয় ধাপে সেটা মেঘ হয় তৃতীয় ধাপে বৃষ্টি হয় আর চতুর্থ ধাপে বৃষ্টির কারণে গাছপালা জন্মায় এই কথাগুলো বেশ সোজা সাপটা সবাই দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ ধাপের কথা জানেন যদি শহরে থাকেন তারপরও আপনারা বৃষ্টি পড়তে মেঘ আসতে ফুল ফুরতে দেখেছেন তবে পানিচক্রের প্রথম ধাপ অর্থাৎ বাষ্পী ভবন এটা আমরা দেখতে পাই না এটা বেশ কঠিন আর কোরআনেও প্রথম ধাপটার কথা বলা নেই এবারে আমরা বাইবেলের একজন নবীকে দেখব এই নবী ছিলেন খ্রিস্টপূর্ব সাতশো সালে নবী অ্যামোস আর তিনি লিখেছেন যিনি সপ্তর্ষি মন্ডল আর কালপুরুষ সৃষ্টি করেছেন যিনি দিনকে রাত বানিয়েছেন রাতকে দিন বানিয়েছেন সকালকে বিকাল বানিয়েছেন আর বিকালকে সকাল তারপর যিনি পানিকে সমুদ্র থেকে উপরে তুলে নিয়ে গেছেন তার মানে প্রথম ধাপ আর সেই পানিকে পৃথিবীর বিভিন্ন স্তরে ছড়িয়ে দেন মানে তৃতীয় ধাপ তার নাম প্রভু ইয়াহ ওয়ে এছাড়াও আরেকজন নবী তিনি হলেন জব। ছত্রিশ অধ্যায়ের ২৬ থেকে আঠাশ অনুচ্ছেদে হিজড়ি সাল শুরু হওয়ার কমপক্ষে এক বছর আগে তিনি বলে গিয়েছেন যে ঈশ্বর সত্যি মহান তিনি আমাদের বোধের ঊর্ধ্বে তিনি কতদিন ধরে আছেন সেটা জানার কোনো উপায় নেই প্রথম ধাপে তিনি পানির বিন্দুকে উপরে তুলে নেন যেটা কুয়াশার ভেতর দিয়ে ঝরে বৃষ্টি হয়ে পড়ে এটা হলো তৃতীয় ধাপ তারপর মেঘের কথা বলা হয়েছে মানে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে শিশির বিন্দু আর বৃষ্টির পানি ঝরে পড়ে মানুষের ওপর তাই বাইবেলে দেখতে পাচ্ছি এই কঠিন প্রথম ধাপটার কথা আছে কোরআন আসার হাজার বছর আগে থেকেই আছে অর্থনীতি সর্বোচ্চ সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ सकाल दस टाईनल स्कूल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 I'm rolling Islamically Everywhere I see Even on TV People talking trash About the Watch ওয়াচ লিটল ওয়ান্ডার বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সকাল এগারোটায় বাংলায়। এবার বলবো পাহাড় পর্বতের কথা কোরানে এক ডজনেরও বেশি আয়াত বলছে যে আল্লাহ পৃথিবীতে কঠিন এবং কঠিনতম পাহাড় বসিয়ে দিয়েছেন আর কয়েকটা আয়াতে এই পাহাড়গুলোকে বলা হয়েছে বিশ্বাসীদের জন্য আশীর্বাদ নয়তো অবিশ্বাসীদের জন্য সতর্কবাণী এর একটা উদাহরণ পাবেন সুরালুকমানে দশ আর এগারো নম্বর আয়াতে পাঁচটা সতর্কবাণীর একটা পাহাড় সম্পর্কে এখানে বলা হয়েছে যে তিনি কোনো স্তম্ভ ছাড়াই আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন তোমরাও এটা দেখতে পাচ্ছ আর পৃথিবীতে রেখেছেন আলকা বা পর্বতমালা রাওয়াসিয়া যাতে পৃথিবী ঢোলে না পড়ে কোরআনে সুরা আম্বিয়ায় একত্রিশ নম্বর আয়াতে সাতটা শত্রুঘবাণীর একটা দেখতে পাই আমি পৃথিবীতে সৃষ্টি করেছি কঠিন পর্বত যাতে সেটা সবকিছু নিয়ে ঢোলে না পড়ে সবশেষে কোরআানে সুরা নাহালের পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে তিনি পৃথিবীতে স্থাপন করেছেন আলকা কঠিন পর্বতমালা রাওয়াসিয়া ढोले ना पड़े आप देखी अविश्वास बला हि्ला सब सृष्टि कर पृथ्वी बुके परत सृष्टि करा तश्न करते बोझ और पर दुईटा आयते अन्न कथा बला हूरा अल न छयर आयते आमि समूह के सज्जार पर्वत समूह के लक्ष्य कराई আল ও তাদা অনেকটা মাটির উপর খুঁটি দিয়ে তাঁবু মতো এরপর সুরা আল গার্শিয়ার থেকে ১৯ নম্বরে আয়াতে আছে অবিশ্বাসীরা কি দৃষ্টিপাত করে না পর্বতমালার দিকে আল কিভাবে স্থাপন করা হয়েছে তাঁবুর মতো এখানে বলা হয়েছে যে পর্বতকে বসানো হয়েছে তাঁবুর খুঁটির মতো এই খুঁটিগুলো তাবুকে শক্তভাবে ধরে রাখে তাই এখানে আবার বলা হয়েছে যে খুঁটিগুলো মানে পর্বতগুলোর কারণে পৃথিবী ঢলে পরে एखनेक जगह देखें पर्वतमाला बोझाना शब्द टीबी शब्द आर्शा थे शब्दा दिए बोझाना नोंगर नोंगर गाथा छुड़े हल आलकाल मिर्सा नोंगर दिए जहाज़ थामान बदले पहाड़ पर्वत के थामा जाते पृथ्वी ढले न पड़े कथागुलो बुझे पर मोहम्मद अनुसारी भाव तो যে পাহাড় পর্বতগুলো তাঁব খুঁটির মতো মাটির সাথে গেথে দেয়া হয়েছে যাতে করে পৃথিবী ঢোলে না পড়ে আর ভূমিকম্প না হয় কিন্তু বাস্তবে এই কথাটা ভুল পাহাড় পর্বত থাকার কারণে ভূমিকম্প হয় তাই কোরআনের এই আয়াতগুলোতে সমস্যা আছে ডক্টর বুকাইলি এটা মেনে নিয়েছেন আর আলোচনা করেছেন তার বই দ্য বাইবেল দা কোরআন অ্যান্ড দ্য সায়েন্সে আমার বলাই আয়েতগুলোর উদ্ধৃতি দেওয়ার পর বুকাইলি বলেছেন আধুনিক ভূতত্ববিদদের মতে পৃথিবীর ত্রুটির কারণেই বিভিন্ন জায়গায় পাহাড় পর্বত তৈরি হয় এসব ত্রুটির কারণে পৃথিবীর ভূতকের গঠন বিভিন্ন স্থানে স্বাভাবিক থাকে এ সম্পর্কে প্রশ্ন করা হলে জিওলজির একজন প্রফেসর ডক্টর ডেভিড ইয়াং বলেছেন এটা সত্যি কথা যে অনেক পর্বতমালায় ভাজ হওয়া পাথর আছে আর এরকম প্রচুর পাথর আছে তবে এটা সত্যি নয় যে এই ভাজের কারণে ভূতক স্বাভাবিক থাকে বিভিন্ন জায়গায় ভাজ হওয়া পাথর দেখে বোঝা যায় যে ভূতক আসলে অস্বাভাবিক অন্য কথায় বললে পর্বত পৃথিবীর ঢলে পড়াকে সামনে রাখে না এই পাহাড় পর্বতের কারণেই আসলে পৃথিবীর ভূপৃষ্ঠ ঢলে পড়েছে বর্তমান সময়ের জিওলজিক্যাল থিওরি বলে যে পৃথিবীর শক্তভূতক বিভিন্ন সেকশনাল প্লেটে বিভক্ত যেগুলো খুব আস্তে আস্তে নড়াচড়া করে কখনো কখনো প্লেটগুলো আলাদা হয়ে যায় যেমন উত্তর আর দক্ষিণ আমেরিকা আলাদা হয়ে যাচ্ছে ইউরোপ আর দক্ষিণ আফ্রিকা থেকে কখনো কখনো তারা একত্রে থাকে একটা আরেকটার সাথে ঢুকে যায় একটা আরেকটা ধাক্কা খায় আর এভাবে ভূমিকম্প হয় এভাবে পাহাড় পর্বত তৈরি হওয়ার উদাহরণ পাওয়া যাবে মধ্যপ্রাচ্যে সেখানে আরব দেশগুলো ইরানের কাছে চলে যাওয়ায় ইরানের তৈরি হয়েছে জাইগ্রোস পর্বতমালা যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন তারা দেখে থাকবেন যে পাহাড়ের পাশে বালির যে স্তর জমা আছে সেটা আনুভৌমিক থাকে সেগুলোই আস্তে আস্তে উপরে উঠতে থাকে এখানে স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালির স্তূপটা আগে আনুভৌমিক ছিল পরে পঁচাত্তর ডিগ্রি উপরে উঠে গেছে এভাবে উপরে উঠেছে শুধু ভূমিকম্পের কারণে আর এভাবেই পাহাড় পর্বত তৈরি হয় মাঝে মধ্যে প্লেটগুলোর মধ্যে ধাক্কাধাক্কি হয় নড়াচড়া শুরু হয় আর এসব জায়গায় প্রচুর শক্তি উৎপন্ন হয় যদি প্লেটগুলো আলাদা না হয়ে যায় যে প্লেটগুলো পাশাপাশি থাকে তারা কাছাকাছি আসতে থাকে তৈরি হয় একটা শখ হয়ে একটা প্লেট আর একটা প্লেটের সাথে খুব জোরে বাড়ি খায় কিছুদিন আগে একটা ভূমিকম্পের পর দেখা গিয়েছিল যে মেক্সিকোর কোকোস প্লেট হঠাৎ করে তিন মিটার উপরে উঠে গেছে আপনার বাড়ি যদি হঠাৎ করে তিন মিটার উপরে উঠে যায় তাহলে তো বিপদ ছাড়াও এক ধরনের পাহাড়ার পর্বত তৈরি হয় আগ্নেয়গিরি থেকে पृथिवी भेतर लाभार छाईटके बेटे उपत तैयारी समुद्र नीचे छब्बीस जदि परिष्कार समुद्रपूतक হলো এখানে আর এখানে হলো মহাদেশগুলোর ভূতক আর সমুদ্রের ভূতক মহাদেশের ভূতকের নিচে চলে যাচ্ছে আর এই সব জায়গায় তৈরি হচ্ছে পাহাড় এটা হলো আগ্নেয়গিরি আর এটা হলো ম্যাগমা বা কঠিন পাথর এই আগ্নেয়গিরি থেকে বের হয় এটা আরেকটা আগ্নেয়গিরি লাভাবের হয়ে আসছে তাহলে এভাবেই পাহাড় পর্বত তৈরি হয় আর এজন্যই ভূমিকম্প হয় কিছু কিছু আগ্নেয়গিরিতে গলিত পাথর আগ্নেয়গিরির মুখ দিয়ে ভিতরে ঢুকে পড়ে আর এগুলো অনেক ঘন পাথরে পরিণত হয় এ পাথর ভূতকের নিচেও ছড়িয়ে পড়ে এগুলোর মুখ যদি বন্ধ হয় তাহলে এগুলো প্লাগে পরিণত হবে এগুলো শিকড়ের মতো নয় এগুলো পাহাড় পর্বতের ভর বহন করে না এগুলো প্লাগের মতো তাই মাঝে মধ্যে প্রেশার তৈরি হলে অগ্নুৎপাত আরম্ভ হয় যেমনটা হয়েছিল উনিশশো সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্র্যাকাটো দ্বীপে পুরো দ্বীপটাই ধ্বংস হয়ে গিয়েছিল এই কিছুদিন আগে মাউন্ট সেইন্ট হেলেনাতে একই ঘটনা ঘটেছিল এই কারণে বলতে পারি যে পৃথিবীর মধ্যে ধাক্কা ধাক্কা নড়াচড়ার কারণে পাহাড় পর্বত তৈরি হয় এর এই সব পাহাড় পর্বতের কারণে ভূমিকম্প হয় যখন প্লেডগুলো একই অন্যের উপরে উঠে যায় তখনই ভূমিকম্প হয় যখন অগ্নোৎপাত হয় তখন ভূমিকম্প হয় তবে এ কথা পরিষ্কার যে মোহাম্মীরা পাহাড় নিচে ফেলে একটা সুন্দর কবিতা হতে পারে তবে যদি বলেন পাহাড় পর্বতের কারণে পৃথিবী ঢলে পড়ে না সেটা ভুল আধুনিক বিজ্ঞানের রকম কোনো কথা বলে না এবারে আমরা দেখব যে সূর্য সম্পর্কে কোরআানে কি বলা হয়েছে কোরআন সূর্য সম্পর্কে কি বলে কাহাফের নম্বর আয়াতে উল্লেখ কাছে চলতে চলতে জুলকার নাইন অর্থাৎ আলেকজান্ডার দ্য গ্রেট সূর্যাস্তের স্থানে পৌঁছালো এবং সূর্যকে এক পঙ্কুল জায়গায় অস্ত্র যেতে দেখলো আমি দুঃখিত আজকের বিজ্ঞান বিংশ শতাব্দীর বিজ্ঞান বলে সূর্য কোনো পঙ্কিল জলাশয়ে অস্ত যায় না এরপর আছে সুরাল ফুরকানে পঁয়তাল্লিশ ও ছয়চল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা আছে যে তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য করো না তিনি কিভাবে ছায়া সম্প্রসারিত করেন তিনি ইচ্ছা করলে এটাকে স্থির রাখতে পারতেন অনন্তর আমি সূর্যকে করেছি এর নির্দেশক এটাকে কি বলবেন সূর্য কি যদি সূর্য আপনার মাথার উপরে থাকে তাহলে আপনার ছায়া পড়বে না বা ছোট একটা ছায়া পড়বে আর সূর্য অস্ত যেতে থাকলে আপনার ছায়াটাও লম্বা হতে থাকবে সূর্যের উল্টো দিকে পৃথিবীর সাথে তুলনা করলে সূর্যের অবস্থান স্থির সূর্যের কারণে ছায়া জায়গা বদলায় না পৃথিবী ঘোরার কারণে ছায়া জায়গা বদলায় যদি বিংশ শতাব্দীর আধুনিক বিজ্ঞানের কথা বলেন এই সুরায় বলা উচিত অনন্তর পৃথিবীকে করেছি এর নির্দেশক এবার আমরা অন্য একটা বিষয় দেখব সুলাইমানের মৃত্যু এটা বিজ্ঞান কিনা আমি বলতে পারব না হতে পারে সমাজ সমাজবিজ্ঞান সুলাইমানের মৃত্যু সুরা সাবাই বারো থেকে ১৪ নম্বর আয়াতে আছে যে সুলাইমানের হয়ে জিনরা বিভিন্ন কাজ করতে যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন জিনগুলোকে তার মৃত্যুর বিষয়টা জানালো কেবল মাটির পোকা যারা সুলাইমানের লাঠি খাচ্ছিল যখন সুলাইমান পড়ে গেল তখন জিনরা বুঝতে পারলো তারা যদি অদৃশ্য বিষয়ে অবগত থাকতো তাহলে তারা এরকম লাঞ্ছনাকর শাস্তিতে আবদ্ধ থাকতো না তাহলে নবী সুলাইমান মারা গেছেন অথচ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন মরক্কো রাস্তায় একজন লোকের মতো যে সব পথচারীদের দেখছে আর কেউ এসে তাকে জিজ্ঞাসা করছে না সে কি খাবে কোনো জেনারেল অর্ডারও নিতে আসছে না অথবা তার কোনো মন্ত্রী এসে জিজ্ঞাসা কয় না যে সে শিকার করতে যাবে কি না কেউই খেয়াল করল না আমি দুঃখিত আমি এই গল্পটা বিশ্বাস করি না এটা কোন আধুনিক বিংশ শতাব্দীর সমাজবিদ্যা অথবা সপ্তম শতাব্দীর সমাজবিদ্যা নয় কোথাও কোনো রাজা এভাবে একা একা থাকেন না দেখব দুধ সম্পর্কে কোরআনে সুরা নাহলেটি নম্বর আয়াতে বলা আছে আমি গবাদি পশুদের মধ্যে উহাদের উদরে অবস্থিত গোবর ও রক্ত হতে তোমাদিওকে পান করায় বিশুদ্ধ দুধ যেটা পানকারীদের জন্য সুস্বাদু উদরের মধ্যে খুদ্রান্ত ও দুঃখিত ক্ষুদ্রান্তিকিৎসা বিজ্ঞান বলে উদরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত থাকে চামড়ার নীচে স্তনগ্রন্থি মানুষের বেলায় থাকে এখানে গবাদি পশুর থাকে পায়ের চামড়ার নিচে গবাদি পশুর দুধ আর ক্ষুদ্রান্ত বৃহদান্তের মধ্যে কোনো সম্পর্ক নেই এটার সাথে শুধু মলমূত্রের সম্পর্ক আছে মলমূত্র শরীরের মধ্যেই তৈরি হয় তারপর শরীর থেকে বাইরে বেরিয়ে যায় এটার সাথে দুধের কোনো সম্পর্ক নেই গবাদি পশু দুধের সাথে এর কোনো সম্পর্ক নেই সব শেষে এবারে দেখব সম্প্রদায় নিয়ে কোরআনে সুরান আমের আটত্রিশ নম্বর আয়াতে আছে ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে যেমন কোন পাখি ওরে না যারা তোমাদের মতো একটা সম্প্রদায় নয় বলা হয়েছে পৃথিবীতে যেসব জীব আছে অথবা নিজ ডানায় ওরে এমন যেসব পাখি আছে তারা সবাই তোমাদের মতো একটা সম্প্রদায় আর ধরে নিচ্ছি কোরআনের এই কথা আমাদের মানুষদের উদ্দেশ্য করে বলা হচ্ছে এখন কিছু মাকড়সা মিলিত হবার সময় মা মাকড়সা বাবা মাকড়শাকে খেয়ে ফেলে আমি এর জন্য খুশি যে আমার স্ত্রী আমাকে খেয়ে ফেলে না এমনকি মৌমাছির ক্ষেত্রেও অতিরিক্ত পুরুষ মৌমাছিগুলোকে তাড়িয়ে দিয়ে মেরে ফেলা হয় আমি খুব খুশি যে আমার চারটা ছেলে মেয়ে আছে আর আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি এবারে দেখি সিংহকে যখন কোনো জঙ্গলে পুরুষ সিংহটা বুড়ো হয়ে যায় একটা তরুণ সিংহ এসে বুড়োটাকে সিংহীদের কাছ থেকে তাড়িয়ে দেয় এই তরুণ সিংহই তখন রাজত্ব করে তখন বাচ্চাগুলোকে কি করা হয় তরুণ সিংহটা তখন বাচ্চাগুলোকে মেরে ফেলে তাই আমার মনে হয় না যে আয়াতটা ঠিক আছে সবাই সম্প্রদায় বাস করে না সব পশু পাখি আমাদের মতো সম্প্রদায় বাস করে না সবশেষে বলবো এটা পরিষ্কার যে কোরআনে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে সাধারণভাবে কোরআন সপ্তম শতাব্দীর বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা এখানে সত্যটা জানতে এসেছি अभी एखने सठी तथ्य देर जथसाध्य चेष्टा करो जानते चान बढ़े देखते पर कुरान एंड बैबल इन द लाइट अफ हिस्ट्री एंड सायंस बा अडिटोरियम बहरे कश्वर अपन सठ पथे परिचालित कर धन्यवाद ধন্যবাদ ডক্টর ক্যাম্বেল আপনার উপস্থাপনার জন্য এখন ভাই সাবিল আহমেদ আমাদের পরবর্তী বক্তা ডক্টর জাকির নায়েকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ এটা আমার সৌভাগ্য যে আজ আমি এ যুগের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ডক্টর জাকির আব্দুল করিম নায়কের পরিচয় করাতে যাচ্ছি তার বয়স চৌত্রিশ বছর তিনি ভারতের বোম্বাই অবস্থিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পেশাগতভাবে তিনি ডাক্তার হলেও ডক্টর জাকির নায়েক তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বহুমুখী আন্তর্জাতিক বক্তা হিসেবে পরিচিত তিনি কোরআন হাদিস ও অন্যান্য ধর্মের গ্রন্থের ভিত্তিতে ইসলামের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন ও ইসলাম সম্বন্ধে বহু ভুল ধারণা দূর করেন সেই সাথে যুক্তি কারণ ও বৈজ্ঞানিক তথ্যের সামঞ্জস্য বিধান করেন তার বক্তিতার পর দর্শকদের কঠিন প্রশ্নের তাত্ত্বিক বিশ্লেষণ ও সঠিক উত্তর দেবার জন্য তিনি জনপ্রিয় তাকে বিশ্বের বহু দেশের বিভিন্ন আন্তর্জাতিক টিভি ও স্যাটেলাইট টিভি চ্যানেলের অনুষ্ঠানে দেখা যায় তিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর বই লিখেছেন আর সেই সঙ্গে তিনি অন্যান্য ধর্মের ব্যক্তিত্বদের সঙ্গে অনেক সিম্পোজিয়াম ও আলোচনায় অংশ নিয়েছেন লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান আমি ডক্টর জাকির নায়ককে তার বক্তব্য পেশ করার আমন্ত্রণ জানাচ্ছি फिल्ट करो जकत दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर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 উজ্লা বিসম রহমান রহিম সনূরি হিম আয়াত না রিম রিস ডক্টর উলিয়ম কেম্বেল ডাকস ড জামাল ভাই ভাইমুল নমান ডক্টর মোহাম্মদ নায়ক আমার শ্রদ্ধা গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম আহমতুল আবার আল্লাহ স্নালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের এই আলোচনার বিষয়বস্তু হল আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল পবিত্র কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানী কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের উপর যদি কোনো বইয়ের ব্যাপারে দাবি করা হয় যে সেটা আল্লাহ আল্লাহতালার আসমানি খিতাব তাহলে সেই বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে অনেক আগেকার দিনগুলোতে বলা হতো অলৌকিক কাজের যুগ আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন হলো সর্বশ্রেষ্ঠ অলৌকিক এরপরে পৃথিবীতে আসলো কবিতা আর সাহিত্যের যুগ সে সময় মুসলিম আর অমুসলিম উভয়েই স্বীকার করত যে কোরআন এ পর্যন্ত পৃথিবীতে আসা সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম তবে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ আসুন তাহলে দেখা যাক কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো সাদৃশ্য আছে কি নেই অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন ধর্ম ছাড়া বিজ্ঞান হল পঙ্গু আর বিজ্ঞান ছাড়া কোনো ধর্ম সেটা অন্ধ আপনাদের মনে করিয়ে এদি যে পবিত্র কোরআন কোন সায়েন্সের বই না এস সি আইএনায় আছে নিদর্শন বা এতে আছে আয়াত আর কোরআনায় ছয় হাজারেরও বেশি সায়েন্স বা আয়াত আছে যার মধ্যে হাজারেখানেক আয়াতে বলা হয়েছে সায়েন্স এর কথা আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো কোরআন আর বিজ্ঞান তাই আমি আজকে শুধু বিজ্ঞানের বিভিন্ন ঘটনা নিয়েই আলোচনা করব। এখানে কোনো বৈজ্ঞানিক অনুমান বা থিওরির কথা বলবো না যেগুলোর কোনো প্রমাণ নেই সেগুলো বলবো না আর আমরা সবাই জানি বিজ্ঞান অনেক সময় সিদ্ধান্ত বদলে ফেলে মরিস বুকাইলির বইয়ের উত্তরে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একটা বই লিখেছেন দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অব হিস্ট্রি অ্যান্ড সায়েন্স তিনি তার বইয়ে লিখেছেন দুইভাবে আলোচনা করা যায় একটা হচ্ছে একমত হয়ে আলোচনা যেমন ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের সামঞ্জস্য নিয়ে আলোচনা করা আরেকটা হলো ভিন্ন মতের আলোচনা যেমন ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের বিভিন্ন রকম অসামঞ্জস্য নিয়ে আলোচনা করা অসামঞ্জস্য নিয়ে ডক্টর উইলিয়াম কেম্বেল সুন্দরভাবে বললেন তবে আপনারা যদি কোরআনের কথা বলেন আপনারা সেটা ভিন্নমত হয়ে আলোচনা করেন অথবা একমত হয়ে আলোচনা করেন যদি আপনারা যুক্তি মেনে চলেন আর যদি আপনাদের ব্যাখ্যা করে বোঝানো যায় তাহলে একজন মানুষও এটা প্রমাণ করতে পারবেন না যে কোরআনের কোনো একটা আয়াত আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা বলেছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে কোরনের বেশ কিছু বৈজ্ঞানিক ভুলের কথা বলেছেন আর আমার উচিত হবে এই যুক্তিগুলো তার খণ্ডন করা তবে যেহেতু তিনি আগে লেকচার দিয়েছেন আমি তার বেশ কয়েকটা যুক্তি খণ্ডন করব তিনি বেশিরভাগ সময় যেগুলো নিয়ে কথা বলেছেন আমিও সেগুলো নিয়ে বলবোজন যেমন ভ্রূণবিদ্যা ভূতত্ত্ববিদ্যা বাকিগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে সময় পড়ে সবগুলো যুক্তি খণ্ডন করব আমি ইনশাল্লাহ আমাকে দুটোই করতে হবে আলোচনার বিষয়ের উপরে অবিচার করতে চাই না বিষয়টা আধুনিক বিজ্ঞানের লোকের করণ এবং বাইবেল আমি কেবল একটা ধর্মগ্রন্থ নিয়ে বলবো না ডক্টর উইলিয়াম ক্যাম্বেল মাত্র দু একটা কথা বাইবেল সম্পর্কে বলেছেন আমি বাইবেল সম্পর্কে বলবো ইনশাল্লাহ দুটো ধর্ম সম্পর্কে বলবো ইনশাল্লাহ আজকের টপিকের সাথে অবিচার করব না এখন পবিত্র করণ এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে বলি জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি বলছে বিজ্ঞানীরা জ্যোতির্বিদ্যা কয়েক দশক আগে বর্ণনা দিয়েছেন কিভাবে এই বিশ্বজগত তৈরি হয়েছে এটাকে বলা হয়েছে বিগ ব্যাং তারা বলে যে প্রথমে বিশ্বের সব কিছু একটা বিন্দুতে ছিল পরে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে বিগ ব্যাং এ থেকেই তৈরি হয় ছায়াপথ তারা সূর্য আর এই পৃথিবী এই কথাটাই পবিত্র কোরআনে দেওয়া আছে সুরা আম্বিয়ায় তিরিশ নম্বর আয়াতে সংক্ষেপে বলা হয়েছে আমরা জানতে পেরেছি কিছুদিন আগে আর কোরআন চোদ্দশো বছর আগে কথা বলে দিয়েছে আমি যখন স্কুলে পড়তাম তখন শিখেছিলাম যে পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির থাকে আর চাঁদ নিজ ওখের চারদিকে প্রদক্ষিণ করছে কিন্তু সূর্য স্থির তবে পবিত্র কোরআনের একটা আয়াতাম আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি এবং দিবস সূর্য এবং চন্দ্র এদের প্রত্যেকে নিজ নিজ বলয় এবং কক্ষপথে বিচরণ করে এখন আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞান কোরআনের এই কথার সাথে একমত কোরআনের যে আরবি শব্দটা বলা হয়েছে সেটা ইয়াসবাহন অর্থ চলন্ত কোনো কিছুর গতি। যখন সৌরজগতের কথা বলা হচ্ছে এটার অর্থ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করা তাই বলছে সূর্য এবং চাঁদ গতিশীল তারা নিজ কক্ষে এবং অক্ষের চারপাশে ঘুরে আজকে আমরা জানি নিজ কক্ষের চারপাশে একবার ঘুরে আসতে ২৫ দিন সময় লাগে সূর্যের অ্যাডভেন হাবল আবিষ্কার করেন যে বিশ্বজগৎ ক্রমশই বাড়ছে পবিত্র করণেশ্বরাজ জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি আমার ক্ষমতা বলে নির্মাণ করেছি মহাসম্প্রসারণশীল আকাশ এখানে আরবি শব্দ মহসই না যার অর্থ অসীম সম্প্রসারণশীল বিশ্বজগৎ ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জ্যোতির্বিদ্যা নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে পরে আলোচনা করবো ইনশাল্লাহ পানিচক্রের কথা বলতে গিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বেশ কিছু কথা বলেছেন তিনি এখানে বলেননি হতে পারে এই কথাটা বাইবেলের লেখা নেই তাই তিনি বলেছেন যে পবিত্রকূরণে এমন কোন আয়াত নেই যেখানে বাষ্পী কথা বলা হয়েছে পবিত্রকূরণে সুরতারিকের যে বৃষ্টির পানি আবার চলে যায় তার মানে বাষ্পী ভবন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো যারা আরবি জানেন তারা বলতে পারেন কেন আল্লাহ তালা কথা বলেননি যে অর্থাৎ আসমান থেকে এই বৃষ্টিকে ফিরিয়ে দেওয়া হয় আল্লাহ নির্দিষ্ট করে কথাটা বলেননি কেন এখন আমরা জানি কেন আল্লাহ এই কথাটা কোরআানে উল্লেখ করেননি কারণ এখন আমরা জানতে পেরেছি যে আয়নস্ফিয়ার হল পৃথিবীর বায়ুমণ্ডলের একটা স্তর এই আয়নস্ফিয়ার থেকে বৃষ্টির পাশাপাশি আরও অনেক বস্তু আর শক্তি পৃথিবীতে প্রবেশ করে তার মধ্যে মানুষের জন্য উপকারী অনেক কিছু আছে আকাশ থেকে শুধু বৃষ্টি আসে না আমরা এখন জানি আকাশ থেকে টেলিফোন আর টেলিভিশনের বিভিন্ন তরঙ্গ আসে এটা দিয়ে আমরা টিভি দেখি যোগাযোগ করতে পারি আমরা রেডিও শুনতে পারি এছাড়াও মহাবিশ্ব থেকে বিভিন্ন রকম ক্ষতিকর রশ্মি আসে এগুলোকে আয়নস্পেয়ার শুষে যেমন ধরেন সূর্যের আলোর অতিবেগুনি রশ্মিকে আয়নস্পেয়ার শুষে নেয় এরকম না হলে পৃথিবীর বুকে মানুষ জাতি বেঁচে থাকতে পারতো না তাই আল্লাহমান মহান অনেক বেশি সঠিক যখন তিনি বলেন যে আসমান বৃষ্টিকে ধারণ করে এছাড়া আসমানে ধারণ করা অন্যান্য বস্তুর কথা বলা হয়েছে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বাইবেল সম্পর্কে যা বলেছেন এক নম্বর স্লাইডে তিনি প্রথম আর তৃতীয় ধাপের কথা বলেছেন তারপর দ্বিতীয় ধাপ যে বৃষ্টিকে তুলে নেওয়া হয় তারপর আবার পৃথিবীর উপর বৃষ্টিপাত হয় এটা আসলে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে থেলস অফ মিলটাসের মতবাদ তিনি ভেবেছিলেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নাই তারপর পৃথিবীতে বৃষ্টিপাত হয় এখানে মেঘের কোনো উল্লেখ নেই দ্বিতীয় ধৃতি দিতে গিয়ে ডক্টর ক্যাম্বেল বলেছেন প্রথমটা হল তার মতে বাষ্পীভবন আমিও সেটা মানলাম বাইবেলের সাথে একমত হয়ে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই তারপর বৃষ্টিপাত হয় তারপর মেঘ তৈরি হয় এটা কিন্তু সম্পূর্ণ পানিচক্র নয় আলহামদুলিল্লাহ পবিত্র কূরণে পানিচক্রের কথা একেবারে বিস্তারিতভাবে বলা হয়েছে অনেক আয়াতে আছে কিভাবে পানি উপর উঠে বাষ্প হয় তারপর মেঘ তৈরি হয় মেঘগুলো একসাথে জড়ো হয়ে একে অন্যের সাথে ধাক্কা খায় বিদ্যুৎ চমকে বজ্রপাত হয় তারপর বৃষ্টিপাত হয় বাষ্প থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি আবার বাষ্পীভূত আলহামদুলিল্লাহ একবারে বিস্তারিত পবিত্র কূরণের অনেকগুলো আয়াতে পানিচক্রের কথা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে আয়াতে বলা হয়েছে সুরা রুমের চব্বিশ নাম্বার আয়তে বলা হয়েছে সুরা আল জুমারের বাইশ নাম্বার আয়াতে বলা হয়েছে সুরা আরফের সাতান্ন নাম্বার আয়াতে বলা হয়েছে সুরা রাদের ১৭ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা ফুরকানের আটচল্লিশ ও ঊনপঞ্চাশ নাম্বার আয়াতে বলা হয়েছে সুরা ফাতিরের নয় নম্বর আয়তে কথা বলা হয়েছে পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে ড ক্যাম্বেল সবচেয়ে বেশি বলেছেন প্রজনতন্ত্র নিয়ে বেশিরভাগ সময় তারপর ভূতত্ত্ববিদ্যা তারপর আরো ছয়টা বিষয়ে তিনি বলেছেন আমি সব নোট করেছি ভূতত্ত্ববিদ্যা নিয়ে বলি আমরা এখন অনেক কিছু জানতে পেরেছি ভূতত্ত্ববিদ্যায় আমাদের বলেন যে পৃথিবীর ব্যাসার্ধ হলো আনুমানিক তিন হাজার মাইল আর পৃথিবীর ভেতরের স্তরের দিকে গরম তরল পদার্থ আছে সেখানে কোনো জীবন নেই এবং পৃথিবীর উপরের এই ভূতক যেখানে আমরা বাস করি এটা খুবই পাতলা এক মাইল থেকে ৩০ মাইল পুরু কিছু জায়গা হয়তো পুরু তবে বেশিরভাগই এক থেকে ৩০ মাইল আর এটা সম্ভাবনায় বেশি যে পৃথিবীর উপরের এই অংশটা পৃথিবীর পৃথিবীর করবে। হয়ে যায় তাই পাহাড় পর্বত তৈরি হয় এজন্য পৃথিবী ঢলে পড়ে না পবিত্রকুরনে সুরান আবার ছয় ও সাত নাম্বার আয়াতে উল্লেখ করা আছে আমি ভূমিকে করিয়াছি তোমাদের শয্যা এবং পর্বত সমূহকে করিয়াছি পেরেক কোনই কথা বলেনি যে পাহাড়গুলোকে কিলক বানিয়ে ছোড়া হয়েছে পাহাড়গুলো কিলক আরবি শব্দ আওতাদ অর্থ কিলক বা তাবুর খুঁটি আজকের দিনে আমরা জানতে পেরেছি আধুনিক ভূতত্ববিদ্যা বলে যে পাহাড় পর্বতের গভীর শিকড় থাকে এটা জানা গিয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে আর বাইরে থেকে পাহাড় পর্বতের যেটুকু আমরা দেখি সেটা খুবই সামান্য অংশ বেশিরভাগ থাকে মাটির নিচে কিলোক যেভাবে মাটির মধ্যে গেঁথে যাওয়া হয় ছোট একটা অংশ উপরের দিকে থাকে বেশিরভাগই মাটির নিচে থাকে অনেকটা আইসবার্গের মাথার মতো এটা শুধু মাথা দেখা যায় আর নব্বই পার্সেন্ট পানির তলায় থাকে পবিত্রকরণে সুরা গাশিয়ার উনিশ নাম্বার আয়াতে বলা হয়েছে এছাড়াও সুরা নাজিয়াতের বত্রিশ নাম্বার আয়াতে বলা হয়েছে আর সাহা এবং পর্বকে তিনি দৃঢ়ভাবে পৃথিবীর সাথে গেঁথে দিয়েছেন এই জন্য পাহাড় শক্তভাবে দাঁড়িয়ে থাকে আজকে আধুনিক ভূতত্ববিদ্যা আমাদের যেটা বলে আর ডক্টর উইলিয়াম ক্যামিলো বললেন সেটা হলো প্লেট থিওরি। এই থিওরিটা উনিশশো সালে উত্থাপন করা হয় পর্বত্তরী হওয়ার কথা এখানে বলা হয়েছে আর এখনকার দিনের ভূতত্ববিদরা বলেন যে পাহাড়ের কারণে পৃথিবী কম নড়াচড়া করে সব ভূতত্ত্ববিদ বলেন না তবে অনেকে বলেন আমি এমন কোন জিওলজির বই পড়িনি আর আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে চ্যালেঞ্জ করছি একটা জিওলজির বইয়ের নাম বলতে তার সাথে কোনো ভূতত্ববিদের ব্যক্তিগত আলোচনার কথা বলছি না এসবের কোনো গুরুত্ব নেই ডক্টর কিথমরের সাথে তার কথাবার্তা হয়েছে এখানে প্রমাণ দেন আর যদি এই বইটা পড়েন দ্য আর্থ এই বইটা পৃথিবীর প্রায় সব ইউনিভার্সিটিতে জিওলজিতে পড়ানো হয় এই বইটা লেখকদের মধ্যে একজনের নাম ফ্র্যাঙ্ক প্রেস তিনি একসময় আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের অ্যাডভাইজার ছিলেন এছাড়াও ছিলেন আমেরিকার একাডেমি পাহাড় পর্বতগুলো আকারে কিলোকের মতো মাটির নিচে বেশিরভাগ অংশ তিনি আরও বলেছেন পাহাড় পর্বতের কাজ হল পৃথিবীকে ধরে রাখা আর পবিত্রকুরণে সুরা আম্বিয়ার একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা লুকমানের দশ নম্বর আয়াতে বলা হয়েছে এছাড়াও সুরা নাহলে পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে করে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয় কোরআনে বলা আছে পাহাড়ের কাজ হল পৃথিবীর নড়াচড়া থামানো একথা কোরআনে কোথাও বলা নেই যে পাহাড়ের কাজ ভূমিকম্প ঠেকানো আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন তার বই লিখেছেন লেকচারও বলছেন যে আপনারা দেখবেন যে পার্বত্য এলাকায় প্রায় ভূমিকম্প হয় আর পাহাড়ের কারণে ভূমিকম্প হয় এমন কথা কোরানে কোথাও বলা নেই যে পাহাড় পর্বত ভূমিকম্প ঠেকাই ভূমিকম্প শব্দটা আরবি ক্যাম্বেল আরবি জানেন সেটা জিলজাল বা জালজালা আর আমি কোরনে যে তিনটা আয়াত বললাম সেখানে বলা হয়েছে তামিদা তামিদা অর্থাৎ নড়াচড়া করা ঢোলে পড়া হেলে পড়া পবিত্র কোরণানে সুরালুকমানের ১০ নম্বর আয়াতে বলা হয়েছে এছাড়াও সুরাল নাহলের পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যেন পৃথিবীতে আমাদের নিয়ে আন্দোলিত না হয় শব্দটা তামিদাবিকুম নড়াচড়া করা বলা হচ্ছে যদি পৃথিবীতে পাহাড় পর্বত না থাকতো আপনারা চলাফেরা করলে তখন আপনারা নড়াচড়া করলে পৃথিবীও আপনাদের সাথে নড়ত আমরা কোনোদিকে হেলে পড়লে পৃথিবীও সেদিকে হেলে পড়তো আর আমরা জানি যে আমরা যখন পৃথিবীতে নড়াচড়া করি পৃথিবী কিন্তু নড়ে না আর ঠিক এই কারণেই ডক্টর ফ্র্যাংপ্রেন্সের মত অনুযায়ী আর সৌদি আরবের ডক্টর নাজ্জাদের মতে তিনি কোরআনার ভূতত্ববিদ্যা নিয়ে পুরো একটা বই লিখেছেন কোরআনার ভূতত্ববিদ্যা সেখানে ডক্টর ক্যাম্বেলের প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আছে বিস্তারিত আর ডক্টর ক্যাম্বেল তার বই লিখেছেন যদি পাহাড় পর্বত পৃথিবীর নড়াচড়া ঠেকায় তাহলে পার্বত্য এলাকায় এত বেশি ভূমিকম্প হয় কেন আমি বলেছি কোরআনায় এমন কথা বলে নাই যে পাহাড় পর্বত ভূমিকম্প ঠেকায় ভূমিকম্প আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে ভূমিকম্প হয় পৃথিবীর ভূতকের বিভিন্ন আন্দোলন আর নড়াচড়ার জন্য অথবা বিভিন্ন প্রচন্ড প্রেসারে থাকার ছাড়ার কারণে বিভিন্ন জন্য অথবা অগ্নিপাতের কারণে জালজালের কথা বলা হয়েছে সুরা জিলজালের নিরানব্বই নম্বর অধ্যায় কিন্তু এখানে বলা হচ্ছে তামিদাবিকুম যেন পৃথিবীর সাথে তোমরাও আন্দোলিত না হো এবারে আমি সেই প্রশ্নটার উত্তর দিই যে পাহাড় পর্বত যদি ভূমিকম্প ঠেকায় তাহলে পার্বত্য এলাকায় কেন সবচেয়ে বেশি ভূমিকম্প হয় এটার উত্তর হলো যদি আপনি বলেন মেডিকেল ডাক্তাররা মানুষের রোগ বালায় সুস্থ করে তোলে তখন যদি কেউ বলে ডাক্তাররা যদি মানুষের অসুখ বিসুখ সারায় তাহলে হসপিটালে কেন বেশি রোগী দেখা যায় যেখানে অনেক বেশি ডাক্তার বাসা দেখা যায় না সেখানে তো কোনো ডাক্তার নেই লোনা খর তারা মিলিত হলো মিশ্রিত হয় না উভয়ের মধ্যে রেখেছেন এক অন্তরায় অনতক্রম্য ব্যবধান পবিত্র করণেশ্বর রহমানের উনিশশো নম্বর উল্লেখ করা হয়েছে আল্লাহ তাল্লায় প্রবাহিত করেন দুই দরিয়া তারা পরস্পর মিলিত হয় কিন্তু মিশ্রিত হয় না তাদের মধ্যে রহিয়াছে এক অন্তরায় যা তারা অতিক্রম করতে পারে না আগেকার দিনে যারা করেন পড়ত তারা ভাবত করেন এই কথা কি বলছে আমরা মিষ্টিয়া লোনাপানি সম্পর্কে জানি কিন্তু এদের মধ্যে অন্তরায় আছে একে অন্যের সাথে মেশে না আজকের দিনে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যে যখনই এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মেশে তখন যে পানিটা আসে সেটা তার ঘনত্ব বদলে অন্য পানির মতো হয়ে যায় নদী আর সমুদ্রের পানিতে এরকম একটা জায়গা আছে এটাকে কোরআনে বলা হয়েছে বার অদৃশ্য অন্তরায় আর অনেক বিজ্ঞানী এ কথা মেনে নিয়েছেন এমনকি একজন আমেরিকান বিজ্ঞানী আছেন ডক্টর হে সমুদ্রবিজ্ঞানী আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বই লিখেছেন যে এটা সবাই আগে থেকে জানত সে সময় জেলেরা দুই ধরনের পানির কথা জানত মিষ্টি আর লোনা আর নবিজ মুহাম্মদ একবার সিরিয়ায় গিয়েছিলেন তখন হয়তো সমুদ্র দেখেছিলেন অথবা জেলেদের সঙ্গে কথা বলেছিলেন মিষ্টি আর লোনা পানির কথা সবাই জানতো এটা মানলাম কিন্তু মানুষ জানতো না যে এদের মধ্যে একটা অদৃশ্য অন্তর আছে সেটা এখন জানি এখানে সায়েন্টিফিক পয়েন্টটা হলো এই বারজাক যেখানে পানি মিষ্টিও না লোনাওনা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 पुन सम्प्रचार सकाल सते पिस कुरान चूड़ान बार्ता महा, भिश्यर, महा भिश्यर। শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ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 এখানে সময় কম তাই তার প্রত্যেকটা পয়েন্ট ধরে যুক্তি খন্ডাতে পারব না সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সেটা যথেষ্ট হবে ইনশাল্লাহ আর বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন আধুনিক বিজ্ঞান এবং কোরআন ও চিকিৎসা বিজ্ঞান একগর কয়েকজন আরব মিলে প্রজননত্ব নিয়ে বলা কোরআনের বিভিন্ন আয়াত আর হাদিসের বিভিন্ন কথাগুলো সংগ্রহ করে নিয়ে গেছিল প্রফেসর কিতমুরের কাছে তিনি তখন কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টোতে অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন কোরানের বেশ কিছু অনুবাদ শোনার পর তার মতামত জানতে চাওয়া হলে তখন তিনি বলেছিলেন কোরআন আর হাদিসের বেশিরভাগ কথাই আধুনিক প্রজনন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ তবে কিছু আয়াত আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না আবার ভুলও বলতে পারি না কারণ আমি নিজেও এই সম্পর্কে কিছু জানি না আর আয়াত দুটো হলো কোরআন এর যে আয়াত দুটো সবার প্রথমে পাক করো ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটা ঝুলে থাকা বস্তু থেকে ঝোঁকের মতো বস্তু থেকে ডক্টর উইলিয়াম ক্যামিল লেকচার বলেছেন যে কোনো শব্দের অর্থ বুঝতে গেলে আমাদের জানতে হবে সেই সময় এই শব্দটা কি অর্থ প্রকাশ করত যে সময় বইটা লেখা হয়েছে তিনি ঠিকই বলেছেন এর অর্থ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সেই সময়ে শব্দটা দিয়ে কি বোঝাতো আর সে সময় লোকজন কি বুঝত বাইবেল সম্পর্কে ডক্টর ক্যাম্বেলের কথা বলতে গিয়ে বলি আমি তার সাথে সম্পূর্ণ একমত কারণ বাইবেলের লেখা হচ্ছে শুধু ইসরায়েলের মানুষদের জন্য সেই সময়ের জন্য গসপেল অফ ম্যাথিউ এর দশ নম্বর অধ্যায়ের পাঁচ ও ছয় নম্বর অনুচ্ছেদে যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না এ জেন্টাইল কারা যারা ইহুদি নয় হিন্দুরা মুসলিমরা বরং তোমরা ইসরায়েল কুলের হারানো মেশগণের কাছে যাও যিশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন এটা আছে গসপেল অফ ম্যাথিউ এর পনেরো অধ্যায়ের চব্বিশ নম্বর অনুচ্ছেদে ইসরায়েল কুলের হারানো মেশগণ কাছে ছাড়া আমি আর কারো কাছে প্রেরিত হই নাই তা যিশুখ্রিস্ট আর বাইবেল শুধু ইসরায়েলবাসীদের জন্যই যেহেতু বাইবেল তাদের জন্যই তাই এই শব্দগুলোর অর্থ বুঝতে হলে আপনাকে সেই সময়ের অর্থ বুঝতে হবে তবে কোরআন শুধু সেই সময়ের আরবদের জন্য পাঠানো হয়নি কোরআন শুধু মুসলিমদের জন্য আসেনি কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানব জাতির জন্য আর কোরআন এসেছে সব সময়ের জন্য আরবদের জন্য পাঠানো হয়নি পবিত্র কোরণে সুরা আম্বার একশো সাত নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র বিশ্ব জগতের প্রতি রহমত হিসেবে তাই যদি পবিত্রকরণের কথা বলেন এর অর্থকে সেই সময়ে বেঁধে রাখতে পারবেন না এর অর্থ চিরকালের জন্য তাহলে আলাপ শব্দটার একটা অর্থ জোকের মতো কোনো বস্তু বা যে বস্তু ঝুলে থাকে তাই প্রফেসর কিতমুর বলেছেন আমি জানি না যে মানবভ্রূণ প্রথমে জোকের মতো থাকে কি থাকে না তারপর তিনি ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপ দিয়ে ভ্রুনের প্রাথমিক অবস্থাটা দেখলেন আর জোকের একটা ছবির সাথে মিলিয়ে এদের সাদৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলেন এটা একটা জোঁকের ছবি আর এটা মানুষের ভ্রূণ ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আপনাদের এই ছবিটাই অন্যভাবে দেখিয়েছেন বইটা যদি এভাবে দেখাই এটা একটা আয়তক্ষেত্র আর যদি এভাবে দেখায় তাহলে সেটা অন্যরকম ডায়াগ্রামটা এই বইটাতে দেওয়া আছে স্লাইড যে ডায়াগ্রামটা দেখেছেন সেটা ওইখানে আছে এটা নিয়েও বলব ইনশাল্লাহ প্রফেসর কিতমুরকে আশিটা প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যদি 30 বছর আগে আমাকে এই প্রশ্নগুলো করতেন এর অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না কারণ প্রজননবিদ্যা গত 30 বছরে অনেক উন্নত হয়ে গেছে তিনি কথা বলেছেন আশির দশকে এখন আপনারা কি কিতমুরের লেকচারে বিশ্বাস করবেন তার ভিডিও ক্যাসেটটা বাইরে কিনতে পাওয়া যাবে ক্যাসেটটা কিনতে পারবেন দিস ইজ দ্য ট্রুথ আন হক রেকর্ড করা তাহলে ডক্টর উইলিয়াম কেম্বেলের সাথে তার কথাবার্তাগুলো মেনে নেবেন নাকি তার বইয়ের কথা মানবেন এটা ইসলামিক এডিশন আছে এছাড়া আপনাদের আমি ছবিও দেখিয়েছি আর আপনারা প্রফেসর কিতপুরের ভিডিও ক্যাসেট দেখবেন তিনি কথাগুলো বলেছেন তাহলে আপনারা এ কোনটা মানবেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে ব্যক্তিগত কথাবার্তা নাকি ভিডিওতে তার লেকচার যেভাবে ডক্টর উইলিয়াম একশো এটা পরে বলছি কোরআন আর হাদিস থেকে যে তথ্য পাওয়া গিয়েছিল সেগুলো নিয়ে একটা বই লিখা হয়েছিল দা ডেভেলপিং হিউম্যান থার্ড এডিশন আর সে বছরে এই বইটা একজন লেখকের লেখা সেরা মেডিকেল বই হিসেবে পুরস্কার পেয়েছিল এই ইসলামিক পবিত্রকোরণে সুরা মুমিনুনের ১৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা হাজের পাঁচ নম্বর উল্লেখ করা হয়েছে এটা পবিত্রকরণে এগারো বার বেশি বলা হয়েছে যে মানুষ লুৎফা থেকে জন্মগ্রহণ করে সামান্য কিছু তরল পদার্থ কাপের ভিতরে পড়ে থাকা সামান্য কিছু তরলের মতো আরবিতে লুৎফা মানে জানি যে নিঃসরণের সময় লক্ষ লক্ষ শুক্র নির্গত হয় এর একটা দিয়েই তৈরি হয় কোরআন এটাকে বলছে লুৎফা পবিত্র কোরআনে সুরাসার আট নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে অতপর তিনি তার বংশ উৎপন্ন করেন সুলালা থেকে সবচেয়ে সেরা অংশ থেকে লক্ষ লক্ষ শুক্রের মধ্য থেকে মাত্র একটা ডিম্বাণুকে নিষিক্ষ করে এটাকেই কোরআন বলছে সুলালা সবচেয়ে সেরা অংশ পবিত্র কোরণেশ্বরাই ইন্সানের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি তো মানবজাতিকে সৃষ্টি করেছি লুৎফাত নামসাজ থেকে মিলিত শুক্রবিন্দুর সামান্য অংশ থেকে এখানে শুক্রবিন্দু আর ডিম্বাণু দুটোর কথাই বলা হয়েছে ভ্রূণ গঠনের জন্য এই দুটোরই প্রয়োজন আয়াতে উল্লেখ করা হয়েছে এর অনুবাদ হল যে আমি তো মানুষকে সৃষ্টি করেছি লুৎফা থেকে সামান্য কিছু তরল পদার্থ তারপর এটাকে রাখা হয়েছে কারারে এমা কিনে নিরাপদ আধারে এরপর তাকে পরিণত করেছে আলাকে জোকের মতো একটা বস্তু যে বস্তুটা ঝুলে থাকে একটা তারপর সে আলাকাকে পরিণত করে মুদগায় একমাই অস্থিতে এ অস্থিকে ডেকে দিলে হাম দ্বারা মাংস তারপর গড়ে তুলি অন্য সৃষ্টিরূপে অতএব সর্বোত্তম স্রষ্ট আল্লাগত মহান কোরনের তিনটি আয়াতে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর বিস্তারিতভাবে ভাবে বর্ণনা করা হয়েছে প্রথমে লুৎফাকে রাখা হয় একটি নিরাপদ আধারে তারপর এটা আলাকায় পরিণত হয় আলাক্কা এটার তিনটি অর্থ আছে একটা হলো যে বস্তুটা ঝুলে থাকে আর আমরা জানি যে প্রাথমিক পর্যায়ে ভ্রূণ জড়ায়ুর দেয়ালে ঝুলে থাকে এবং শেষ পর্যন্ত ঝুলেই থাকে দুই নম্বর এটার আরেকটা অর্থ হচ্ছে ঝোঁকের মতো একটা বস্তু আর আমি আগেও বলেছি যে প্রথম অবস্থায় ভ্রণ দেখতে অনেকটা জোকের মতো শুধু দেখতেই নয় এর ব্যবহারও যোগের মতো এই ভ্রণ তখন মায়ের শরীর থেকে রক্ত গ্রহণ করতে থাকে আর তৃতীয়টা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যেটাকে বললেন যে এটাই সঠিক অর্থ জমাট বাধার রক্তপিণ্ড আর সেই কারণেই এটা কোরআনের বৈজ্ঞানিক ভুল আমি মেনে নিচ্ছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একমত হননি তিনি বললেন এটা কিভাবে জমাট বাঁধার রক্তপিণ্ড হতে পারে আর এই কারণেই কোরআন ভুল কথা বলছে শুনে খারাপ লাগতে পারে পবিত্র কোরআন ভুল বলেনি ডক্টর উইলিয়াম ক্যামেলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি বলেছেন কারণ আজকের দিনে বর্তমানে বিদ্যার উন্নতির পর এমনকি ডক্টর মুর তিনিও বলেছেন যে ভ্রূণ গঠনের প্রাথমিক অবস্থায় এটাকে দেখায় অনেকটা জোঁকের মতো এমনকি জমাট বাঁধা একটা রক্তপিণ্ডের মতো কারণ এই প্রাথমিক অবস্থায় আলাকায় পরিণত হওয়ার সময় তিন থেকে চার সপ্তাহে রক্ত জমে একটা পিণ্ডে পরিণত হয় আর ডক্টর ক্যাম্বেল আমার জন্য সুবিধা করে দিয়েছেন আপনাদের স্লাইডগুলো দেখিয়েছেন এখানে দেখতে একটু অসুবিধা হতে পারে তবে উনি এটাই আপনাদের দেখিয়েছেন আর ঠিক এই কথাটাই প্রিতমুর বলেছেন একটা পিণ্ডের মতো দেখে মনে হয় একটা রক্ত আর ভ্রূণ গঠনের তিন সপ্তাহের মধ্যে রক্তচলাচল শুরু হয় না এটা শুরু হয় আরো পরে তাই এটাকে দেখায় একটা পিণ্ডের মতো আর কারো গর্ভপাত ব্যবসান করা হলে আপনারা সেই ভ্রূণটা দেখতে পারেন সেটা দেখতে একটা রক্তপিণ্ডের মতো মাত্র একটা কথায় ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সব অভিযোগের উত্তর পরিষ্কার হয়ে যায় কোরআনে ভ্রুন গঠনের যে স্তরগুলোর কথা বলা আছে সেগুলো কেমন দেখতে সেটাই শুধু বলা হয়েছে প্রথমে বলা হয়েছে আলাকা দেখতে কেমন জোকের মতো অথবা রক্ত মতো আর ডক্টর ক্যাম্বেল ঠিকই বলেছেন যে মহিলারা তার কাছে এসে বলে প্লিজ পিণ্ডটা বের করে দেন এটা দেখতে পিণ্ডের মতো আর কোরআনেও বলা হয়েছে এটা কেমন দেখতে এটা তৈরি হয়েছে কিছু একটা থেকে আর সেটা দেখতে পিণ্ডের মতো আবার জোকের মতোও দেখায় যেটা ঝুলন্ত অবস্থায় থাকে তারপর কোরআন বলছে অতপর আমি এলাকাকে পরিণত করি মুদগাই মাংস পিণ্ডে একটা প্লাস্টিকের টুকরোকে কামড়ে দেখালেন যে সেটা দেখতে মুদগার মতো দাঁতের কামড়টা দেখতে মতো। যখন এই সমদগায় পরিণত হয় তখন এটা ঝুলতে থাকে এটা থাকে সাড়ে আট মাস সময় ধরে তাই কোরআন ভুল বলছে আমি আপনাদের আগেই বলেছি কোরআন বলছে এটা দেখতে কেমন এটা দেখতে জোকের মতো অথবা একটা রক্তপিণ্ডের মতো পরে দেখায় মাংসপিণ্ডের মতো এটা শেষ পর্যন্ত ঝুলেই থাকে কোনো সমস্যা নেই আর এই স্তর নির্ভর করে দেখতে কেমন তার উপর কাজের উপর নয় এরপরে কোরআন বলছে অতপর মুদ গাকে পরিণত করে ইজমাই অস্থিতে তারপর অস্থিকে ঢেকে দিই মাংস দ্বারা ডক্টর উইলিয়াম কেম্বল বলছেন আমি একমত যে মাংসপেশি আর তরুণাস্থী যেটা থেকে হাড় হয় সেগুলো একসাথেই তৈরি হয় আমি একমত আধুনিক প্রজননবিদ্যা আমাদের বলে যে মাংসপেশি আর বিভিন্ন অস্থি তৈরি হয় পঁচিশতম দিন থেকে ৪০ মধ্যে এই চল্লিশ তবে এখানে পুরোপুরি তৈরি হয় না এরপরে সপ্তম সপ্তাহের শেষে এই ভ্রণ মানুষের আকার নিতে থাকে এই সময়ে হাড় তৈরি হয় আজকের বিজ্ঞান আমাদের বলে যে হাড় তৈরি হয় তম দিনে আর এই হাড় দেখতে অনেকটা কঙ্কালের মতো এমনকি যে সময় হাড় তৈরি হয় তখন মাংস তৈরি হয় না তারপর সপ্তম সপ্তাহের শেষে অষ্টম সপ্তাহের শুরুতে মাংসপেশি তৈরি হয় তাই কোরআনে এখানে ঠিকই বলেছে যে প্রথমে আলাকা তারপর মুদগা তারপরে ইজামা তারপর হয় মাংসপেশি এভাবে মানব শিশু তৈরি হয় এই বর্ণনা ঠিক আছে প্রফেসর কীর্থমুর বলেছেন যে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর আধুনিক বিজ্ঞানে এগুলো বলা আছে এক দুই তিন চার পাঁচ এভাবে বুঝতে অসুবিধা হয় কোরআানে ভ্রূণগঠনের স্তরগুলোর বর্ণনা আছে সেগুলো কেমন দেখতে তার উপর আর এটাই অনেক সুবিধাজনক আলহামদুলিল্লাহ সেজন্যই তিনি সেজন্য তিনি বলেছেন নবী মোহাম্মদকে আল্লাহ রাসুল বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই আর পবিত্র কোরআন সর্বশক্তিমান ঈশ্বরের প্রেরিত আসমানী কিতাব পবিত্রিসার ছাপান্ন নাম্বার আয়ত করা হয়েছে এখানে বলা হচ্ছে যন্ত্রণার কথা আগেকার দিনে ডাক্তাররা ভাবতো শুধু ব্রেনের কারণে আমরা যন্ত্রণা অনুভব করতে পারি আজকের দিনে আমরা জানি ব্রেনের পাশাপাশি চামড়াই কিছু রিসেপ্টর বা গ্রাহক আছে যেগুলোর কারণে আমরা যন্ত্রণা অনুভব করি এগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর পবিত্র কোরণে সুরানিসার ছাপ্পান্ন নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে যে যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের আমি দুজখের আগুনে দগ্ধ করব। যখনই তাদের চামড়া দগ্ধ হবে তখনই সেখানে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তিভোগ করে তার মানে আমাদের চামড়া এমন কিছু আছে যেজন্য জন্য আমরা যন্ত্রণা অনুভব করতে পারি এখানে কোরআন পেন্টের কথা বলছে প্রফেসর তাগা দাসন যিনি থাইল্যান্ডের চ্যাংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট শুধু কোরনের এ একটা শুনেই তিনি মুসলমান হয়েছেন একটা আয়াত বলেছিলাম সুরা ফুসিলাতে তেপন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং আয়াত থেকেই ডক্টর তাগেদাসন বুঝে গেছেন যে কোরআন হচ্ছে আসমানি কিতাব কারো দশটা নিদর্শন লাগে কারো একশোটা লাগে আর কেউ হয়তো হাজারটা নিদর্শন দেখেও কে মেনে নেয় না এই লোকদের সম্পর্কে পবিত্র অধ্যে তেরো নম্বর অনুচ্ছেদে তারা দেখেও দেখে না শুনেও শুনে না আর তারা বুঝতেও পারে না প্রজনন বিদ্যার অন্যান্য বিষয় নিয়ে আমি পরে কথা বলবো ইনশাল যদি সময় পায় আমাকে এখানে অন্য বিষয় নিয়েও বলতে হবে বিজ্ঞানের আলোকে বাইবেল নিয়ে বলতে হবে এখানে শুরুতে আপনাদের বলি পবিত্র কোরআনে আটত্রিশ নাম্বার আয়ত উল্লেখ করা হয়েছে যে আমি অনেক আসমানি কিতাব প্রেরণ করেছিলাম এদের মধ্যে চারটার নাম বলা হয়েছে তওরাত জাবুর ইনজিল আর কোরআন তওরাত হলো সেই ওহি বা আসমানি কিতাব যা নাজিল হয়েছিল সালামের উপর জাবুর হলো সেই ওহি যা নাজিল হয়েছিল দাউদ সালামের উপর ইঞ্জিল হলো সেই অহিবা আসমানি কিতাব আর কোরআন হল সর্বশেষ নবী মোহাম্মদের উপর এই বাইবেলকে খ্রিস্টানরা ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করেন এটা কিন্তু সেই ইঞ্জিল নয় আমাদের মুসলিমদের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের উপর যে কিতাব নাজিল হয়েছিল আমাদের মুসলিমদের মতে এই বাইবেলে ঈশ্বরের নিজের কথা থাকতে পারে তবে এছাড়াও এখানে নবীগণের কথা আছে ঐতিহাসিকদের কথা আছে অসম্ভব আর অস্লিল কথার পাশাপাশি প্রচুর বৈজ্ঞানিকগুলো রয়েছে এরকম অনেকই আছে যদি বাইবেলের বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের কথা বলেন সেখানে তো থাকতে পারে কেন নয় বাইবেলের কিছু কথা তো ঈশ্বরই বলেছেন এখন বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে কি বলবেন বলবেন ঈশ্বর ভুল করেছেন আমি আর কথা বলি বাইবেল আর বিজ্ঞান সম্পর্কে এই কথাগুলো বলে আমি খ্রিস্টান ভাই বা বোনের অনুভূতিতে আঘাত করতে চাই না যদি আমার কোথায় আঘাত পেয়ে থাকেন তাই ক্ষমা চেনেছি আগেই আমি এখানে শুধু এই কথাটাই বলতে চাই যে ঈশ্বরের নিজের কথায় এমন বৈজ্ঞানিক ভুল থাকতে পারে না যেমন যীশুখ্রিস্ট বলেছেন সত্যকে খুঁজতে থাকো এই সত্যই তোমাদের মুক্ত করবে আমাদের ওল্ড টেস্টেমেন্ট আছে নিউ টেস্টেমেন্টও আছে এবার আমরা মেনে চলব লাস্ট ফাইনাল টেস্টাম সেটা হলো পবিত্র কোরআন এখানে যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা বলেন আমি উনার সাথে আরো সহজ হতে পারি কারণ উনি একটা বই লিখেছেন দ্য কোরআ দ্য বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স উনি দিয়েছেন উনি একজন মেডিকেল ডাক্তার উনার সাথে আমার ফরমাল হওয়ার প্রয়োজন নেই অন্যান্য খ্রিস্টান ভাই বলছি আমার কথা যদি আঘাত পান সেজন্য ক্ষমা চেয়ে এবার দেখি বাইবেল কি বলে আধুনিক বিজ্ঞান সম্পর্কে প্রথমে আমরা দেখব জ্যোতির্বিদ্যা বাইবেলে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে শুরুতেই ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস প্রথম অধ্যায় সেখানে বলা হয়েছে সর্বশক্ত অনীশ্বর আকাশমণ্ডলী আর পৃথিবী তৈরি করলেন ছয় দিনে এখানে সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে অর্থাৎ সেটা ২৪ ঘন্টার একদিন আজকের বিজ্ঞান আমাদের বলে ২৪ ঘন্টার হিসেবে ছয় দিনে বিশ্বজগৎ তৈরি করা কোনোভাবেই সম্ভব না করোনায় বলা হয়েছে ছয়টা আয়াম এই আরবি শব্দটা এক বচনে ইয়াম বহু বচনে আয়াম এর অর্থ হতে পারে ২৪ ঘন্টার একটা দিন অথবা খুব লম্বা সময় একটা ইয়াম একটা যুগ বিজ্ঞানীরা আমাদের বলেন এটা মানতে তাদের কোনো আপত্তি নেই যে বিশ্বজগত ছয়টা খুব লম্বা সময়ে তৈরি হয়েছে দুই নম্বর পয়েন্ট বাইবেলে আছে জেনেসিসের প্রথম অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে আলো সৃষ্টি প্রথম দিনে জেনেসিসের প্রথম অধ্যায়ের চোদ্দ থেকে উনিশ অনুচ্ছেদ এইসব আলোর উৎস নক্ষত্র সূর্য ইত্যাদি চতুর্থ দিনের সৃষ্টি এখন আলোর উৎস কিভাবে চতুর্থ দিনে সৃষ্টি হয় যেখানে আলো সৃষ্টি করা হয়েছে প্রথম দিনে এটা জেনেসিস অবৈজ্ঞানিক নয় থেকে তেরো অনুচ্ছেদ পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন কোথেকে দিন রাত নির্ভর করে পৃথিবীর আবর্তনের উপর পৃথিবী না থাকলে দিন রাত পাবেন আপনি কোথেকে চার নম্বর পয়েন্ট জেনেসিস প্রথম অধ্যায় নয় থেকে তেরো অনুচ্ছেদে পৃথিবীর সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে জেনেসিস চোদ্দ থেকে উনিশ অনুচ্ছেদ সূর্য আর চাঁদ সৃষ্টি চতুর্থ দিনে। আজকের বিজ্ঞান আমাদের বলে হল সূর্যের একটা অংশ পৃথিবী কোনোভাবেই সূর্যের আগে আসতে পারে না এটা অবৈজ্ঞানিক পাঁচ নম্বর পয়েন্ট বুক অব জেনেসিস এর প্রথম অধ্যায়ের এগারো থেকে তেরো অনুচ্ছেদে আছে যে শাকসবজি লতাপাতা ঝোপঝাড় গাছপালা এগুলো সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে আর সূর্য জেনেসিস প্রথম অধ্যায়ের চোদ্দ থেকে উনুষ অনুচ্ছেদে সূর্য সৃষ্টি চতুর্থ দিনে সূর্যের আলো না থাকলে গাছপালা কিভাবে এলো সূর্যের আলো ছাড়া বাঁচলো কিভাবে ছয় নম্বর পয়েন্ট যে বাইবেলে বলা হয়েছে জেনেসিসের প্রথম অধ্যায়ের ষোলো নম্বর অনুচ্ছেদে যে ঈশ্বর দুটো আলো সৃষ্টি করলেন একটা বৃহৎ আলো অর্থাৎ সূর্য শাসন করবে দিনকে আর ক্ষুদ্র আলো চাঁদ শাসন করবে রাতকে এর সঠিক অনুবাদ যদি আপনারা হিব্রু ভাষায় বাইবেল পড়েন এটা হলো প্রদীপ যার নিজেরই আলো রয়েছে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন যদি পড়েন জেনেসিস প্রথম অধ্যায়ের ষোলো ও সতেরো নাম্বার অনুচ্ছেদ সতেরো নাম্বার অনুচ্ছেদ বলছে আর সর্বশক্তিমান ঈশ্বর তাহাদের স্থাপন করিলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য পৃথিবীকে আলো দেওয়ার জন্য অর্থাৎ সূর্য এবং চাঁদের নিজস্ব আলো আছে আর এই কথাটা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন বাংলা মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম মাদানী देख प्रति मंगलवार सन्धार पीस ट्रचारोटे पीछी অবশ্য অনেক খ্রিস্টানি যুক্তি দেখান তারা বলেন বাইবেলে যে ছয় দিনের কথা বলা হয়েছে এটা আসলে লম্বা একটা সময় করোনা যেভাবে বলা হয়েছে ২৪ ঘন্টা সময় নয় এটাও অযৌক্তিক বাইবেলে দেখবেন সন্ধ্যা আর সকাল এখানে চব্বিশ ঘন্টার দিনই বোঝানো হয়েছে কিন্তু এখানে যদি একমত হয়ে বলি সমস্যা নেই আপনাদের এই কথাটা না হয় মানলাম এতে করে শুধু সমাধান করতে পারবেন প্রথম বৈজ্ঞানিক ভুলটা ছয় দিনের সমস্যাটা দ্বিতীয় সমস্যাটা যে প্রথম দিনে আলো আর তৃতীয় দিনে পৃথিবী অন্য চারটে সমস্যার কোনো সমাধান নেই কেউ কথা বলেন যে দিনগুলো চব্বিশ ঘন্টা যদি হয়ে থাকে তাহলে গাছপালা কেন আলো ছাড়া চব্বিশ ঘন্টা বাঁচবে না আমি যেখানে বলব যদি আপনারা বলেন যে গাছপালা সূর্যের আগে সৃষ্টি হয়েছিল আর আলো ছাড়া চব্বিশ ঘন্টা বেঁচেছিল আমার কোনো আপত্তি নেই তবে আপনি একই সাথে ২৪ ঘন্টা আর লম্বা সময় এটা বলতে পারবেন না এক সঙ্গে দুটো বলতে পারবেন না যদি বলেন এটা লম্বা সময় তাহলে এক আর তিন নম্বরের সমাধান হবে তারপরে চারটা বাকি থাকবে যদি বলেন ২৪ ঘন্টার একটা দিন তাহলে শুধু পাঁচ নম্বরের সমাধানটা হবে পাঁচটা সমস্যা তখনও বাকি থাকবে এটাও বৈজ্ঞানিক আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম হয় তিনি বলবেন এটা হলো লম্বা সময় আর এখানে মাত্র চারটা বৈজ্ঞানিক ভুল আছে অথবা এটা চব্বিশ ঘন্টার সময় আর এখানে বিশ্বজগতের সৃষ্টির ব্যাপারে মাত্র পাঁচটা বৈজ্ঞানিক ভুল আছে এবার পৃথিবী সম্পর্কে বলি পৃথিবীতে অনেক বিজ্ঞানী বলার চেষ্টা করেছেন পৃথিবী কিভাবে ধ্বংস হবে অনুমান এটা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে তবে হয় পৃথিবী একদিন ধ্বংস হবে নয়তো চিরদিন টিকে থাকবে দুটোই একসাথে হতে পারে না এটা অবৈজ্ঞানিক কিন্তু ঠিক এই কথাটাই বাইবেল এসে উল্লেখ আছে আর এগুলো ধ্বংস হয়ে যাবে ঠিক উল্টো কথাটা বলা হয়েছে বুক অফ একসিয়াস এক নম্বর অধ্যায় চার নম্বর অনুচ্ছেদে আর বুক অব সামস আটাত্তর অধ্যায়ের উনসত্তর নম্বর অনুচ্ছেদে যে পৃথিবী চিরদিন টিকে থাকবে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম তিনি বলবেন কোনটা অবৈজ্ঞানিক প্রথম অনুচ্ছেদ গুলো না দ্বিতীয় অনুচ্ছেদ একসাথে হতে পারে না পৃথিবী চিরদিন টিকে থেকে আবার ধ্বংস হতে পারে না এটা অবৈজ্ঞানিক এবারে আকাশমন্ডলী সম্পর্কে বলি বাইবেলের উল্লেখ আছে জব এর ছাব্বিশ নম্বর অধ্যে একটা অনুচ্ছেদে যে আকাশমন্ডলীর স্তম্ভ কেঁপে উঠবে পবিত্র কুরণেশালুকমালের দশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তিনি আকাশ মন্ডলের নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত তোমরা কি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছেন না যে আকাশের কোনো স্তম্ভ নেই বাইবেল বলছে আকাশের স্তম্ভ আছে শুধু আকাশ মন্ডলের স্তম্ভ আছে এটা নয় বাইবেলে আছে অধ্যায়ের ছয় নম্বর অনুচ্ছেদ আর বুক অফ সামস পঁচাত্তর নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদ আছে এমনকি পৃথিবীরও স্তম্ভ রয়েছে আমরা এবার দেখব বাইবেল কি বলে বিভিন্ন খাবার দাবারের ব্যাপারে বাইবেলে আছে বুক অফ জেনেসিস এক নম্বর অধ্যায়ের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে যে ঈশ্বর তোমাদের দিয়েছেন বীজ সহ লতা পাতা আর ফলসহ গাছ যে ফলের বীজ আছে আর এগুলো তোমাদের খাদ্য বাইবেলের নতুন ইন্টারন্যাশনাল ভাষণ বলছে যে বীজ সহ গাছ ফলসহ গাছ তাদের বীজ সবই তোমাদের খাদ্য আজকের দিনে প্রায় সবাই জানি যে পৃথিবীতে বেশ কিছু বিষাক্ত গাছ রয়েছে যেমন ওয়াইল্ডবেরি স্ট্রিচনিন ধূতরাতে বিষাক্ত রস থাকে যেমন অ্যালকালয়েড ওলিয়েন্ডার ব্র্যাকিওপার এগুলো যদি শরীরে যায় যদি খেয়ে ফেলেন তাহলে আপনি মারাও যেতে পারেন এটা কিভাবে সম্ভব যে এই বিশ্বজগতের মানুষ জাতির সৃষ্টিকর্তা এটা জানলেন না যে আপনি এগুলো খেলে মারা যাবেন আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার রোগীদের এই গাছ বা ফল খেতে বলবেন না বাইবেলে সত্যিকারের বিশ্বাসীকে চেনার জন্য একটা বৈজ্ঞানিক পরীক্ষা কথা বলা আছে এটার উল্লেখ আছে অধ্যায়ের সতেরো ও আঠারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের অনুভূতি হবে তারা আমার নামে ভূত ছড়িয়ে বেড়াবে তারা নতুন নতুন ভাষায় কথা বলবে তারা হাত দিয়ে সাপ তুলবে আর প্রাণনাশক বিষপান করলেও তাদের কোনো ক্ষতি হবে না তারা যদি অসুস্থ মানুষের মাথায় হাত রাখে সুস্থ হয়ে যাবে এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষা আর বিজ্ঞানের ভাষায় বললে একজন সত্যিকারের খ্রীষ্টান বিশ্বাসীকে চেনার কনফার্মেটরি টেস্ট গত ১০ বছরে আমি কয়েক হাজার খ্রিস্টানের সঙ্গে কথা বলেছি মিশনারিদের সঙ্গেও আমি এ পর্যন্ত একজন খ্রিস্টানকেও দেখিনি যে বাইবেলের এই বৈজ্ঞানিক পরীক্ষায় পাশ করেছে আমি এমন কোনো খ্রিস্টানকে দেখিনি এই বিষ খেতে এমন কোনো খ্রিস্টান যে এই বিষ খেয়েছে কিন্তু মারা যায়নি আর বিজ্ঞানের এই ভাষায় এই পরীক্ষাকে ফলসিফিকেশান টেস্টও বলা হয় অর্থাৎ যদি কোনো ভুল লোক এই পরীক্ষা দেওয়ার চেষ্টা করে এই বিষ খায় সে মারা যাবে আর একজন ভুল লোক পরীক্ষাটা দেওয়ার সাহসী পাবে না আপনি সত্যিকারের খ্রিস্টান না হলে এই পরীক্ষা করার সাহসী পাবেন না কারণ সেরকম না হলে আপনি টেস্টটা দেওয়ার চেষ্টা করেন পারবেন না তাই যে সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসী নয় সে কখনো পরীক্ষাটা দেবে না আমি ডক্টর ক্যাম্বেলের দা বাইবেল ইন দ্য লাইট অব হিস্ট্রি অ্যান্ড সায়েন্স বইটা ভালোভাবে পড়েছি আর ধরে নিচ্ছি যে তিনি সত্যিকারের একজন খ্রিস্টান বিশ্বাসী এখন আমি চাই যে উনি আমাদের সামনে এই দেন প্লিজ কোন চিন্তা করবেন না আপনারা চিন্তা করবেন না আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে এখনই এই বিষ বলবো না কারণ আজকের আলোচনাটা এখানেই শেষ করতে চায় না আমি বলবো বলব আপনি কয়েকটা বিদেশি ভাষায় কথা বলেন নতুন ভাষায় আর আপনারা হয়তো জানেন যে ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে মানুষ হাজারটা ভাষায় কথা বলে ওনাকে শুধু আমি বলবো যে এই তিনটি শব্দ ওয়ান হান্ড্রেড এটা ১৭টা ভাষায় বলতে ইন্ডিয়াতে ১৭টি ভাষা সরকারি আর আমি ডক্টর ক্যাম্বেলকে সহজ করে দিচ্ছি আমার কাছে একশো রুপির একটা নোট আছে আর সতেরোটা সরকারি ভাষায় এই নোটে লেখা আছে ইংরেজি আর হিন্দিতেও আছে আমি প্রথমটা বলে দিচ্ছি একশো রুপিয়া হিন্দিতে বাকি পনেরোটা ভাষা এখানে আছে আমি ওনাকে অনুরোধ করব আমি জানি বাইবেল বলছে তারা বিদেশি ভাষায় নিজে থেকেই কথা বলতে পারবে পড়ারও দরকার নেই তবে আমি সহজ করে দিচ্ছি আমি দেখতে চাই কেউ পাশ করেছে এখন পর্যন্ত কাউকে দেখিনি তবে যদি নিজে থেকে বলতে না পারেন মনে করতে না পারেন তাহলে হান্ড্রেড রুপি মাত্রে তিনটা শব্দ এখন দেখি বাইবেল হাইড্রোলজি সম্পর্কে কি বলে বুক অব জেনেসিস এর নম্বর অধ্যায়ের থেকে সতেরো নম্বর অনুচ্ছেদে বলা আছে যখন নুহনবীর সময় ঈশ্বর পৃথিবীকে বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন তারপর যখন পানি নেমে গেল ঈশ্বর বললেন আমি আকাশে রংধনু বসিয়ে মানুষ কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যার পানিতে ডুবিয়ে দেব না একজন অবৈজ্ঞানিক মানুষের কাছে এই কথাটায় অনেক বড় ও রংধনু ঈশ্বরের নিদর্শন তিনি আর কখনো পৃথিবীকে পানিতে ডুবিয়ে দেবেন না তবে এখন ভালো করে জানি যে সূর্যের আলোর সাথে বৃষ্টির পানি প্রতিসরণের কারণে রংধনও তৈরি হয় আর অবশ্য নুন সময়ের আগেও হাজারবার রংধন উঠেছে যদি বলেন নুন নবীর আগে কখনো রংধন ওঠেনি তাহলে বলতে হবে পৃথিবীতে আগে প্রতিসরণ বলে কিছু ছিল না এটাও অবৈজ্ঞানিক চিকিৎসাবিজ্ঞানের ব্যাপারে বলতে গিয়ে বাইবেল বলছে বুক অব লেভেটিকাস চোদ্দ নম্বর অধ্যায়ের উনপঞ্চাশ থেকে তিপান্ন নম্বর অনুচ্ছেদে এখানে কোনো বাড়িকে কুষ্ঠরোগের সংক্রমণ থেকে মুক্ত করার নতুন একটা উপায় বলা হয়েছে বলা হয়েছে যে দুটো পাখি নেন একটাকে মেরে সিডার গাছের কাঠ আর সুগন্ধি লতা নেন এগুলো সহ যে পাখিটা বেঁচে আছে সেটাকে রক্ত পানিতে চোবান তারপর বাড়ির চারপাশে সাতবার ছিটিয়ে দেন বাড়ির চারপাশে রক্ত ছড়াবেন যাতে আপনার বাড়িতে কুষ্ঠ সংক্রমণ না হয় আমরা জানি রক্তের মাধ্যমে জীবনে ছড়া যেমন ব্যাকটেরিয়া আর টক্সিন আশা করি ডক্টর ক্যাম্বেল বাইবেলের এই নিয়মে তার অপারেশন থিয়েটারকে রোগমুক্ত করবেন না এরপর পবিত্র বাইবেল বুক অফ লেভেটিকাস বারো নম্বর অধ্যায়ের এক থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদে আর আমরা মেডিকেল জানি যে যখন একজন মা সন্তান প্রসব করেন প্রসবের পরের অবস্থাটা একটু অস্বাস্থ্যকর ধর্মীয়ভাবে যদি বলেন অপরিষ্কার আমার কোনো আপত্তি নেই কিন্তু লেভেটিকাসের বারো নম্বর অধ্যায়ের এক থেকে পাঁচ অনুচ্ছেদে বলছে যখন একজন মহিলা কোনো পুরুষ সন্তানের জন্ম দেয় সে অপরিষ্কার থাকবে সাত দিন আর এই অপরিষ্কার অবস্থার প্রভাব থাকবে আরও ৩৩ দিন আর যদি নারী সন্তান জন্ম দেয় সে অপরিষ্কার থাকবে দুই সপ্তাহ আর এই অপরিষ্কার অবস্থার প্রভাব থাকবে আরো ছেষট্টি দিন এক কথায় যদি কোনো মহিলা পুরুষ সন্তানের জন্ম দেয় সে অপরিষ্কার থাকবে চল্লিশ দিন আর যদি সেই মহিলা নারী সন্তান জন্ম দেয় তাহলে অপরিষ্কার থাকবে আশি দিন আমি ডক্টর ক্যাম্বেলকে বলবো এটা একটা ব্যাখ্যা দিতে যে কিভাবে একজন মহিলা দ্বিগুণ সময় অপরিষ্কার থাকে যদি সে নারী সন্তান জন্ম দেয় এমন হওয়ার কারণটা কি বাইবেলে কোনো ব্যভিচারীকে চেনার জন্য খুব সুন্দর একটা পরীক্ষা আছে কিভাবে বুঝবেন একজন মহিলা ব্যবচার করেছে এটা আছে বুক অব নাম্বার্স পাঁচ নম্বর অধ্যায়ের এগারো থেকে একত্রিশ অনুচ্ছেদে আমি এখানে সংক্ষেপে বলছি বলা হয়েছে যে যা একটা পাত্রে কিছু পানি নেবেন মেজে থেকে ধুলো নেবেন সেটা পানিতে মেশাবেন আর এটাই হলো তেতো পানি এই পানিকে অভিশাপ দিয়ে ওই মহিলাকে দেবেন যদি সে ব্যবচার করে থাকে আর এই পানি খায় তার শরীরেও অভিশাপ চলে যাবে তার পেট ফুলে যাবে উরু পচে যাবে লোকজন তাকে অভিশাপ দেবে যদি মহিলা ব্যবচার না করে থাকে তাহলে কিছুই হবে না সে একেবারে পরিষ্কার থাকবে আর গর্ভবতী হবে একজন মহিলা ব্যবচার করেছে কিনা তা জানার জন্য সুন্দর পরীক্ষা এখন এই পৃথিবীতে অনেক কেস ঝুলে আছে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কোর্টে এগুলোতে বাদী হয়ে কেউ অভিযোগ করেছে যে অমুক মহিলা ব্যবচারিনি সে ব্যবচার করেছে আমি খবরটা নিউজ পেপারে পড়েছি আর মিডিয়াতেও খবরটা দেখলাম যে এই মহান দেশের প্রেসিডেন্ট মিস্টার বিল ক্লিন্টন বছর দু এক আগে জড়িয়ে বুঝি না যে আমেরিকার কোর্ট কেন এখানে পরীক্ষাটা করছেন না তেতোপান্টন তাহলে অভিযোগ থেকে মুক্তি পেয়ে যেতেন সেখানে কোনো খ্রিস্টান মিশনারি অথবা আমাদের শ্রদ্ধেও ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো মেডিকেল ফিল্ডে আছেন এমন কেউ একজন এই তেতো পানির পরীক্ষাটা করে মিস্টার ক্লিন্টনকে মুক্তি দিচ্ছেন না কেন একটা বিদ্যা যেটা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ গণিত দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় বাইবেলে হাজারটা বৈজ্ঞানিক ভুল আছে তার সখানি গণিত নিয়ে আমি এখানে মাত্র কয়েকটার কথা বলবো। এটা আছে বুক আজডার দুই নম্বর অধ্যায়ের এক নম্বর অনুচ্ছেদে আর নেহেমিয়ায় তারা নির্বাচন থেকে ফিরে এলো এই লোকগুলোর একটা তালিকা দেওয়া আছে ইসরার দুই নম্বর থেকে তেষট্টি নম্বর অনুচ্ছেদ আর নেহেমিয়ার সাত নম্বর অধ্যায়ের সাত থেকে পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদ পর্যন্ত এই তালিকাটায় নাম আর কতজন মুক্তি পেয়েছে সেটাও আছে এই ষাটটা অনুচ্ছেদের মধ্যে কম করে হলেও আঠারো বার নামটা হুবহু আগের মতো একটা নাম কিন্তু সংখ্যাটা আলাদা এই দুই অধ্যায়ের ষাটটি রকম অনুচ্ছেদে কম করে হলেও আঠারোটা সমস্যা রয়েছে এটা হলো সেই তালিকা এখানে খুটিয়ে দেখার সময় নেই তাই এখানে ষাটটি রকম অনুচ্ছেদে কম করে হলেও ওটা সমস্যা রয়েছে এরপর আরো বলা হয়েছে ষাট জন আর বুক অফ নেহেমিয়ার সাত নম্বর অধ্যায়ের ছষট্টি নম্বর অনুচ্ছেদে সেখানেও এই সংখ্যাটা আছে বিয়াল্লিশ হাজার কিন্তু যদি সব অদের সংখ্যাগুলো করেন আমি এজরা দুই নম্বর অধ্যায় নেহেমিয়ার সাত নম্বর অধ্যায় যদি যোগ করেন আমি যোগ করে দেখেছি যোগ করলে দেখবেন এজরা দুই নম্বর অধ্যায় এখানে সংখ্যাটা বিয়াল্লিশ হাজার তিনশো এই সংখ্যাটা হচ্ছে উনত্রিশ আর যদি নেহেমিয়ার সাত নম্বর অধ্যায়ের সংখ্যাটা বের করেন এটাও বিয়াল্লিশ হাজার তিনশো হয় না এই সংখ্যাটা একত্রিশ জন পবিত্র বাইবেলের লেখক নাকি সর্বশক্তিমান ঈশ্বর এই সহযোগটা তিনি পারেন না এই সমস্যাটা প্রাইমারি পাস করা কোনো মানুষকে দিলেও তো সে সঠিক উত্তরটা বলতে পারবে আপনাকে ষাটটা অনুচ্ছেদের সংখ্যা যোগ করতে হবে খুবই সোজা সর্বশুক্তান ঈশ্বর যোগ করতে জানেন না নজিবিল্লা যদি আমরা ধরে নিই যে ঈশ্বর বাইবেল লিখেছেন এরপরে আরো দেখবেন এজরা দুই নম্বর অধ্যায়ের ৬৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে দুশো জন পুরুষ ও নারী মিলে গান গাচ্ছিল নেহেমে সাত নম্বর অধ্যায়ের সাতষট্টি অনুচ্ছেদ বলছে দুশো জন পুরুষ ও নারী মিলে গান গাচ্ছিল এখানে কি দুইশো জন গান গাচ্ছিল নাকি দুশো জন গান গাচ্ছিল তবে কথা একটাই এটা একটা গাণিতিক ভুল আরও আছে দ্য কিংসে চব্বিশ নম্বর অধ্যায়ের ৮ নম্বর অনুচ্ছেদে যেম শাসন শুরু করেন আর 3 মাস তিনি শাসন করেন সেকেন্ড ক্রনিক্যাল অনুচ্ছেদ বলছে যে জোয়াচীন আট বছর বয়সে জেরুজালেম শাসন শুরু করেন আর শাসন করেছিলেন 3 মাস ১০ দিন জোয়া বয়স তখন ১৮ বছর ছিল নাকি 8 বছর ছিল তিনি তিন মাস শাসন করেছিলেন নাকি 3 মাস দশ দিন শাসন করেছিলেন এরপর আরো আছে দ্য ফার্স্ট কিংসে সাত নম্বর অধ্যায়ে ছাব্বিশ অনুচ্ছেদে যে সলমন তার মন্দিরে একটা সাগর বানালেন আর সেখানে অধ্যায় পাঁচ নম্বর অনুচ্ছেদ বলছে তিনি তিন হাজার বার গোসল করলেন তিনি দুই হাজার বার গোসল করেছেন নাকি তিন হাজার বার গোসল করেছেন আমি উত্তরটা ডক্টর ক্যাম্বেলকে দিতে বলবো এর মধ্যে কোনটা ঠিক এখানে পরিষ্কার একটা গাণিতিক সমস্যা রয়ে গেছে এছাড়াও এটার উল্লেখ আছে ফার্স্ট কিংসে পনেরো নম্বর অধ্যায়ের তেত্রিশ অনুচ্ছেদে যে বাসা মারা গিয়েছিলেন আশার রাজ্যে তার রাজত্বের ছাব্বিশ ক্রনিকম্বর অধ্যায়ের এক নম্বর অনুচ্ছেদ বলছে যে বাসা যুধা রাজ্য দখল করেছিলেন আশার রাজত্বের তম বছরে কিভাবে বাসা তার মৃত্যুর দশ বছর পরে আক্রমণ করে সেটা অবৈজ্ঞানিক আমি ডক্টর ক্যাম্বেলের জন্য একটু সহজ করে দেই উনি যাতে করে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন সেজন্য পুরোটা আমি আবার সংক্ষেপে বলছি আমি যে সমস্যাগুলোর কথা বলেছিলাম তার এক নম্বর পয়েন্টটা হলো পৃথিবী আর আকাশমণ্ডলী পুরো বিশ্বজগৎ তৈরি হয়েছে চব্বিশ ঘন্টা হিসেবে ছয় দিনে আলোর উৎসের আগে থেকে আলো ছিল দুই নম্বর পয়েন্ট তিন পৃথিবীর সৃষ্টি হওয়ার আগেই দিন সৃষ্টি হয়েছে চার নম্বর পয়েন্ট সূর্যের আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে পাঁচ নম্বর পয়েন্ট পৃথিবীতে আলো আসার আগে গাছপালা পয়েন্ট চাঁদের আলো হচ্ছে তা ধ্বংস হয়ে যাবে নাকি চিরদিন থাকবে আট নম্বর পয়েন্ট পৃথিবী স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে নয় নম্বর পয়েন্ট আকাশমন্ডলেরও স্তম্ভ আছে দশ নম্বর পয়েন্ট ঈশ্বর বলেছেন তোমরা সব ধরনের গাছপালা আর ফলমূল খাও যেগুলো বিষাক্ত সেগুলো এগারো নম্বর পয়েন্ট ফালসিফিকেশন টেস্টের সেই পরীক্ষা যেটা আছে মার্কের ষোলো নম্বর সতেরো আঠারো অনুচ্ছেদে বারো নম্বর একজন মহিলা দ্বিগুণ সময় অপরিষ্কার থাকবে যদি পুরুষ সন্তানের জন্ম না দিয়ে নারী সন্তানের জন্ম দেয় তেরো নম্বর পয়েন্ট রক্ত দিয়ে কোনো বাড়িকে কুষ্ঠ রোগের সংক্রমণ থেকে মুক্ত করা চোদ্দ নম্বর পয়েন্ট কোন ব্যবচারীকে চেনার জন্য পরীক্ষা রয়েছে সমস্যা রয়েছে। এজরাত দুই নম্বর অধ্যায় আর নেহেমিয়ার সাত নম্বর অধ্যায় আমি এই টাকে আলাদা করে ধরছি না সব মিলিয়ে একটা সমস্যায় ধরছি ষোলো নম্বর পয়েন্ট এই দুই অধ্যায়ের সংখ্যা দুটো এক নয় সতেরো নম্বর পয়েন্ট দুইশো জন নারী পুরুষ গান ছিল নাকি ২৪৫ জন নারী পুরুষ গান গাচ্ছিলাম সে রাজা হয় কি তিন মাস শাসন করেছেন না তিন মাস দশ দিন বিশ নম্বর পয়েন্ট সালমান দুই হাজার বার গোসল করেছিলেন নাকি তিন বার নম্বর পয়েন্ট বাসা কিভাবে মারা যাওয়ার দশ বছর পরে যুদারাজ্য দখল করলো ২২ নম্বর পয়েন্ট হলো সর্বশক্ত মানীশ্বর বলেছেন আমি আকাশের অন্ধনু বসিয়ে মানুষ কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যায় ডুবিয়ে দেব না আমি এখানে মাত্র বাইশটা সমস্যার কথা বললাম এছাড়া বাইবেলে আরো শখ খানে বৈজ্ঞানিক ভুল আছে বৈজ্ঞানিক ভুল আশা করি ডক্টর ক্যাম্বেল সমস্যাগুলো নিয়ে কথা বলবেন আর উনি এখানে একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্নমত হয়ে যদি তিনি যুক্তি মেনে চলেন তাহলে তিনি কখনোই বৈজ্ঞানিকভাবে এই বাইশটা সমস্যা সবগুলোর সমাধান কোনোভাবে দিতে পারবেন না আমরা মানি খ্রিস্ট আল্লাহ রাসুল তার উপরে ইঞ্জিল নাজিল হয়েছিল আর এই বাইবেল ইঞ্জিল নয় এখানে ঈশ্বরের কথা থাকতে পারে তবে অবৈজ্ঞানিক কথাগুলো ঈশ্বরের মানে নয় আর আমার লেকচার শেষ করার আগে পবিত্রকরণের একটা উদ্ধৃতি দেব দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে এটা আল্লাহর নিকট হতে তারা যা লিখেছে তার শাস্তি তাদের তারা যা উপার্জন করেছে তার শাস্তিও তাদের ওয়াক আনিল্লা আলামিন আমি দর্শকদের অনুরোধ করব দয়া করে ধৈর্য ধরতে ধৈর্য ধরে বসতে যাতে আমরা এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারি ডক্টর নায়ক বেশ কিছু গুরুতর সমস্যার কথা বলেছেন ডক্টর নায়ক বাইবেলের আরও কিছু সমস্যার কথা বলেছেন আমি অস্বীকার করছি না এগুলোর পক্ষে যুক্তি দেখাতে পারবো না আমরা ভবিষ্যৎ বাণী নিয়ে একটা গাণিতিক বিশ্লেষণ করব এটা হল থিওরি অব প্রবাবিলিটি আমরা এখানে দেখব যে হঠাৎ করে এই ভবিষ্যৎ বাণীগুলো ডক্টর দুটো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন মাত্র দুটো তাহলে মাত্র দুটো সমস্যার সমাধান দিতে পারবেন ছয় দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে আলো এসেছে প্রথম দিনে আর পৃথিবীর তৃতীয় দিনে বাকি চারটা সমস্যার কোন সমাধান দিতে পারবেন না রুলিয়াম ক্যাম্বেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময় আর ছয় সমস্যার মধ্যে তিনি দুটো সমাধান করতে পেরেছেন বাকি চারটা সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন খুব ভালো বললেন সেখানে আছে মারাত্মক বিষ পান করা খাওয়া নয় পান করা জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছেন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 এমন অনেকগুলোর কথা আমি বলতে পারি আমি কয়েকটার কথা বললাম এই থিওরি বাইবেল প্রভাবিলিটিলের কাছ থেকে আসেনি আপনি একমত হয়ে আলোচনা করেন অথবা ভিন্ন মত হয়ে যদি যুক্তি মেনে চলেন আপনি পবিত্রকরণে এমন একটা এত পাবেন না যেটা পরস্পর বিরোধী আর একটা এত পাবেন না যেটা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যহীন উইলিয়াম ক্যাম্বেল যদি কোরআন বুঝতে না পারেন তার মানে এই না যে কোরআন ভুল হ্যাঁ আমি প্রশ্নটা করতে চাই অথবা বলা যায় পরীক্ষাটা করতে চাই ডক্টর ক্যাম্বেল দিতে বলছি যেটা আছে বুক অফ মার্কের ষোলো নম্বর অধ্যায়ের সতেরো এবং আঠারো নম্বর অনুচ্ছেদে আর আমাদের সবার সামনে আপনি প্রমাণ করে দেখান যে আপনি সত্যিকারের একজন খ্রিস্টান বিশ্বাসী ডক্টর জাকের আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই কিন্তু আমি বিষ বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি কয়েকটা আমি এটা আছে সুরা বাকার এখানে কোনটা ঠিক ইন এটা এক নাম্বার আর দুই নাম্বার হলো আছে ভাই একবারে একটা প্রশ্ন করেন হ্যাঁ কিন্তু এছাড়াও আরো আছে সুরাত তাহার নম্বর আয়াতে আছে ভুল এটার কি ব্যাখ্যা দেবেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইস দা করন ইনফেলিয়বুল আর আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ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 छ देखते पाना Creator, O oh Allah, fulfill our aims in life, Allah, forgive our sins, ya yeah, Allah, oh Allah, the most gracious. Iqra'a bismi rabbikal.